এই তিনি বিরুদ্ধে পরিচালিত एगारोटी बाहन एक एनिरबादे रसुल एक रसुलसल्लास्लमर तीब्बशाई ही लिखेर सिद्दिकर का आसलें एस एक प्रश्न करलें या खालीफाज रसुल्ला कि श्यम विजय किंबा रोमान बरुदे जुद्ध बेपारे कि भावन आउकर सिद्दिक जवाब दिए बहुत भेवी किकल्पना ये कारोका प्रकाश कर श्यम विजय से अंचल के इसलम नहीं आसा এটা খলিফা আবুকার সিদ্দিকের কর্ম পরিকল্পনাতে খুব ভালোভাবেই ছিল শাম মুসলিমদের দৃষ্টিতে ছিল সেই দিন থেকেই যেদিন রাসুল উল্লাহ সাল্লাম তার বিখ্যাত রাত্রিকালীন সফর সেটা সম্পাদিত করেছিলেন জেরুজালেমে কাল ইসরাব আলমেয়েরাজ সেই রাতেই রাসুল্লাহস্লাম শ্যামে জেরুজালেমে আল আকসা মসজিদে সমস্ত নবীদের ইমাম হিসেবে সলাাদ আদায় করিয়েছেন সেই ঘটনার প্রতীক হিসাবে আমাদের সামনে চলে আসে শামের জমিনকে আল্লাহ সুমতালা महान पवित्र से रिवेलैर मस्जिदे हराम যার চারদিক আল্লাহ সুবাহতাল্লাহ বলছেন আমি পর্যাপ্ত বরকদ দান করেছি আল্লা জিবা রকনা হাউলআহ লিনিয়াহু মিনা তিনা যেন আমি তাকে আমার কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দিতে পারি অন্যত্র আল্লাহ সুমতলা শামের বরকতময় ভূমি সম্পর্কে বলেছেন আল্লাহ তিবাউর ফিহা যেখানে তিনি বরকদ দান করেছেন কাজে আমরা দেখতে পাই এই গুরুত্বপূর্ণ অঞ্চলটি এটা সবসময় মুসলিমদের দৃষ্টি এবং কর্ম ছিল এমনকি সামগ্রিকভাবে আরব অঞ্চলে পূর্ণ কর্তৃত্ব কিংবা বিজয় অর্জনের আগেই তারা শ্যামের দিকে মহযোগ দিয়েছিলেন রসুলাম মক্কা বিজয়ের আগেই শ্যামে যুদ্ধের বাহিনী পাঠিয়েছেন মুতার যুদ্ধ অষ্টম হিজড়িতে সংঘটিত হয়েছিল যায়েদ এবং এই বাহিনী পাঠানোর আগেই রসুলাম সেই অঞ্চলের যারা শাসক কাস্তানি শাসক তাদেরকে চিঠি পাঠিয়ে ইসলামের দিকে আহ্বান জানিয়েছিলেন সেই সমস্ত শাসকেরা তারা জাতিগতভাবে আরব ছিল কিন্তু তারা খ্রিস্টান ধর্ম অনুসরণ করত। ফলে তারা রোমান শাসকদের অনুগ্রহপ্রাপ্ত অনুগ্রহ ছিল এবং তাদের অনুগত ছিল তারা সেই চিঠি পেয়ে সেই শাসক অহংকারে ফুলে উঠল এবং সম্পূর্ণ রীতি একটি কাজ মুসলিম দূতকে সে হত্যা করলো পত্রবাহককে হত্যা করল। এবং এই ঘটনা প্রমাণ করে তাদের অহংকার এবং অধ্যত্তের মাত্রা কত বেশি ছিল শুধু সেখানেই শেষ নয় বরং তারা মদিনার উপরেও হামলার পরিকল্পনা করছিল শেষ পর্যন্ত রোমান সম্রাট তাকে বিরত রাখল পরবর্তী বছর নবম হিজরিত রাসুল্লাহলাম নিজেই মুসলিমদের এক বিশাল বাহিনী তিরিশ সৈন্যের বাহিনী নিয়ে তাবুকে রওনা হয়েছিলেন তাবুক ছিল আরব এবং শাম সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল হিজাজ এবং শামের সীমান্তবর্তী একটি অঞ্চল কিন্তু সেখানে রোমানরা যুদ্ধের জন্য আর সমবেত হয়নি পরবর্তী বছর দশম হিজড়িতে রসদুল্লা সালসালাম তার জীবনের শেষ অবস্থাতে যখন তিনি অসুস্থ হয়ে যান সেই অবস্থাতেও তিনি যুদ্ধের বাহিনীকে প্রস্তুত করে রেখেছিলেন এবং নিজে তিনি বাহিনীর রামির ওসামার হাতে ওসমা বিন জায়েদের হাতে যুদ্ধের পতাকা তুলে দিয়েছিলেন এরকম একটি অবস্থায় রসুল্লা সাল্লাহ আসসালামের রোফাত হয়ে যায় পরবর্তীতে খলিফা আবু করাসিদ্দিক তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর প্রথম নির্দেশনা তিনি যেটা দিয়েছিলেন সেটা হচ্ছে ওসলামার বাহিনীকে মদিনা থেকে বের হতে হবে রসুল্লাহ আসলামের রোফাতের তিন দিনের মাথায় ওসলামার বাহিনী মদিনা থেকে বের হয়েছিল কাজেই খলিফা আব্ব করাসিদ্দিক এবং মুসলিমদের কর্ম পরিকল্পনায় শামের ভূমিকে মুক্ত করা সেটা খুব ভালোভাবেই ছিল তার বুঝতেন এই ভূমিগুলোকে মুক্ত করা এটা মুসলিমদের দায়িত্ব এবং এগুলো মুসলিমদের অধিকার কি ঘটনা ঘটেছিল কীভাবে সেগুলো শুরু হয়েছিল ইতিহাসে সেই বিখ্যাত ঘটনাগুলো দেখার আগে আরও কয়েকটি বিষয় আমরা সংক্ষেপে দেখে নিতে চাই প্রথম বিষয় হচ্ছে এই আসমান এবং জমিন সব কিছুর রাজত্ব মালিকানা এবং সার্বভৌমত্ব এটা একমাত্র আল্লা সুবাহতআ আল্লাহর জন্য লিল্লাহি মুলকোসলামাওয়াতিওয়াল আর্থ উপর দিকে মানুষের যে মালিকানা কিংবা শাসন কার্য পরিচালনা করা এটা হচ্ছে প্রতিনিধিত্ব পর্যায়ের যখন মানুষ আল্লাহ সুহামতাল আল্লাহর আদেশ এবং নিষেধকে মেনে চলে তখন তার প্রতিনিধিত্ব টিকে থাকে সে জমিনের বৈধ উত্তরাধিকারী লাভ করে অপরদিকে যখন সে আল্লাদ্রোহী তাগুতে পরিণত হয় নিজের পক্ষ থেকে আইনকানুন বিধিনিষেধ এগুলো প্রদান করতে শুরু করে তখন তাদের কর্তৃত্বের কোনো বৈধতা থাকে না ইসলামের এই বিষয়টি জাতীয়তাবাদী চিন্তা চেতনার বিপরীত কারণ জাতীয়তাবাদ আমাদেরকে শেখায় যে যারা যে অঞ্চলের মানুষ যেখানে যাদের জন্ম ভৌগোলিক কারণে কিংবা বড় হওয়ার কারণে দখলে রাখার কারণে तुग जुगरेस्त भूमि के शासक ता जागुल आईन किन्द इसलमुके समर्थन करेना जे कारण इतिहास का देखते पाई आल्ला सोब्ला मिसर और शाम सेूमि फेराउन के हटे दिए परवर्ती जमीन के मालिकाना प्रदान कर तत्कालीन मुस्लिम उम्मा बने इसराल देर के, के। अल्लाह सुबहला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 আল্লাহলা বলেছেন যাদেরকে দুর্বল মনে করা হতো তাদেরকে আমি উত্তরাধিকার দান করেছি এই জমিনের পূর্ব পশ্চিম অঞ্চলের আল্লাহ রিক হুসনা আলানী ইসরায়েল ইসরাইল সবার এবং এভাবে এই জমিনের উত্তরাধিকারী এবং ইসরাইলদেরকে দেওয়ার মাধ্যমে আল্লাহ বলছেন তিনি যে কল্যাণের প্রতিশ্রুতি তাদেরকে দিয়েছিলেন সেটা পরিপূর্ণতা লাভ করেছে বাস্তবায়িত হয়েছে সাহাবাইকেরাম তারা জানতেন যে আল্লাহতালার দেওয়া সেই শর্তগুলোকে পূরণ করার কারণে শাহামের ভূমি এখন মুসলিমদের প্রাপ্য এটা মুসলিমদের অধিকার আল্লাহতাল্লাহ কুরআনে বলেছেন ওয়া আয়দালা মানু মিনক ওয়া আমিলিহাদিম আল্লাহ সুম্লা বলেছেন তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে ভালো কাজ করেছে আমলে সহেহ করেছে আল্লাহ সুহামতলা তাদেরকে ওয়াদা দিয়েছেন তাদেরকে এই প্রতিশ্রুতি দিয়েছেন যে অবশ্যই তিনি তাদেরকে জমিনে শাসন কর্তৃত্ব অথরিটি খিলাফা দান করবেন যেমন তিনি দান করেছিলেন পূর্বের লোকেদেরকে আল্লাহমত আল্লাহর উল্লেখ করা এই মূলনীতিকে সামনে রেখে যখন আমরা ইতিহাসের দিকে তাকাই আমরা দেখতে পাই পূর্বের মুসলিম উম্মাহগুলো যখন তারা নবীদের শিক্ষা থেকে দূরে সরে গিয়েছে এবং দিনের বিকৃতি সাধন করতে শুরু করেছে পথভৃষ্ট জাতিতে পরিণত হয়েছে তখন ওই সমস্ত জাতিগুলো জমিনের প্রতিনিধিত্ব করার অধিকার হারিয়েছে এবং অন্য জাতির মাধ্যমে তার লাঞ্ছিত হয়েছে ইসলামের এই বিষয়গুলো সাহাবাইকার তারা বুঝতেন এবং রাসু সাল্লাহ ইসলামের আজীবন সাহচর্য লাভ করার মাধ্যমে খলিফা হিসেবে আব্ব করার সিদ্দিক তিনিও খুব ভালোভাবেই বুঝতেন কাজী তিনি জানতেন শাম বিজয় করা এটা মুসলিমদের দায়িত্ব এবং অধিকার সেই উদ্দেশ্যকে সামনে রেখে রৃদ্া অভিযান চলাকালেই আবু কোরআর সিদ্দিক খালিদ বিন সাঈদ রায়চন্ন নেতৃত্বে একটি বাহিনী পাঠিয়ে দিয়েছিলেন শ্যামের সীমান্তে তবে সেটা ছিল সাধারণ একটি ছোট আকারের বাহিনী কিন্তু এবারে আবু করার সিদ্দিক তিনি চিন্তাভাবনা করছিলেন কিভাবে একটি বড়ো আকারের অভিযান পরিচালনা করা যায় একটি বড় আকারের যুদ্ধ পরিচালনা করা যায় যার মাধ্যমে শামের জমিন থেকে চিরতরে রোমান সাম্রাজ্যের অবসান ঘটবে এবং ইসলামের পতাকা সেখানে উত্তোজিত হবে কাজী সুরহাবিল যখন জানতে চাইলেন আপনি কি স্বামের ব্যাপারে কিছু ভেবেছেন খলিফা আবুকার সিদ্দিক কিছুটা অবাক হয়ে বললেন অবশ্যই আমি এই বিষয়ে ভেবেছি কিন্তু তুমি এটা কীভাবে জানলে সুরহাবিল তিনি বললেন আমি একটি স্বপ্ন দেখেছি আমি দেখেছি আপনি লোকেদেরকে সাথে নিয়ে হাঁটছেন এবং একটি রুক্ষ কঠিন পাহাড়ি ঢাল বেয়ে উপরের দিকে উঠে যাচ্ছেন ধীরে ধীরে আপনি একসময় একেবারে চূড়ায় উঠে গেলেন সেই উঁচু চূড়া থেকে আপনি এবং আপনার সাথীরা নিচে থাকা লোকেদেরকে দেখছিলেন সেই উচ্চস্থান থেকে নেমে আসলেন এবং এরপর আপনি একটি উর্বর জমিনে প্রবেশ করলেন সেখানে প্রচুর ফল ফসল আদি এবং অনেক শহর নগর দুর্গ রয়েছে তখন আপনি আপনার সাথীদেরকে আদেশ করলেন আল্লা শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করো আমি তোমাদেরকে বিজয় সুসংবাদ দিচ্ছি গণিমতের সুসংবাদ দিচ্ছি সুরহাবিল সেই স্বপ্নে আরও যা দেখেছিলেন সেগুলো বলছিলেন তিনি বললেন এরপর আপনি আমাকেও একটি যুদ্ধে ব্যানার দিলেন এবং সেটাকে নিয়ে আমি সামনে দেখে এগিয়ে গেলাম আমি এক শহরে প্রবেশ করলাম লোকেরা আমাকে বরণ করে নিল আমি শান্তি এবং ধীরস্থিরতার সঙ্গে সেই শহরে প্রবেশ করলাম যখন আমি ফেরত আসলাম আপনার কাছে দেখলাম আপনি একটি বিশাল দুর্গে এক বিরাট আসনে বসে আছেন তখন আমরা একটি আওয়াজ শুনলাম অদৃশ্য আওয়াজ যেখানে বলা হচ্ছে বিজয়ের কারণে খুশি হও এবং আল্লাহর শুক্রিয়া আদায় করো এরপর সেই অদৃশ্য কণ্ঠে সুরানাসর তিল সুরহাবিল হাসানা তিনি বললেন এটাই ছিল আমার স্বপ্ন এবং এগুলো দেখার পর আমার ঘুম ভেঙে যায় আমি জেগে উঠি সুরহাবুল যখন তার কথা শেষ করলেন তিনি তাকিয়ে দেখেন আউ ও সিদ্দিক তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ছে। উনি অস্ত্র সজল চোখে বলছেন তুমি আমাকে একই সঙ্গে দুইটি সংবাদ দিয়েছ একটি বিজয়ের সংবাদ আরেকটি আমার বিদায়ের সংবাদ আমার মৃত্যুর সংবাদ আবুকারসিদ্দিক তিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন এবং আমরা দেখতে পাই বিভিন্ন বর্ণনা থেকে যে রাসুউল্লাহ সাল্লাহ আসলামের উপস্থিতিতে তার সামনেই তিনি এটা করতেন একবার একজন ব্যক্তি এসে একটি স্বপ্নের ঘটনা বর্ণনা করছিল রাসুউল্লাহলামের সামনে আবু কারসিদ্দিক তিনি ছিলেন তিনি রসুল রসুল্লা ইসলামকে বললেন ইয়া রাসুল্লাহ আমাকে অনুমতি দান করুন আমি বলে দিচ্ছি এই স্বপ্নের ব্যাখ্যা কি কাজে এই বিষয়ে আবুকার সিদ্দিকের পারদর্শিতা ছিল তিনি বললেন আমি তোমার এই স্বপ্নের ব্যাখ্যা তোমাকে বলে দিচ্ছি প্রথমে একটি রুক্ষ ঢাল বেয়ে আমাকে উপরের দিকে উঠতে দেখেছ এর অর্থ হচ্ছে আমাকে আল্লাহ শত্রুদের মোকাবেলা করতে হবে এবং এই যুদ্ধ হবে খুবই কঠিন যুদ্ধ কারণ তুমি আমাকে দেখেছ মুসলিম অমুসলিম সবার মাঝে দ্বিতীয়ত পাহাড়ের চূড়ায় আমাকে দেখার অর্থ হচ্ছে শেষ পর্যন্ত আমরাই টিকে থাকবো আমরাই বিজয়ী হব বিজয় আমাদের হবে ইসলাম ছড়িয়ে পড়বে পর্বতে নিচে থাকা সকল মানুষদের মধ্যে তৃতীয় বিষয় একটি উর্বর জমিনের দিকে আমি নেমে আসছি এবং শহর নগর দুর্গ এগুলো দেখেছ এর অর্থ হচ্ছে সেই ভূমিগুলো বিজয়ের পর মুসলিমদের মধ্যে আলাসু মহাতাল্লা প্রাচুর্য দান করবেন মুসলিমদের জীবন হবে সহজ এবং স্বচ্ছলতা পূর্ণ একের পর এক ভূমি মুসলিমদের অধিকারে আসতে থাকবে এবং চার নম্বর একটি বিরাট আসনে সিংহাসনে আমাকে দেখার অর্থ আল্লাহ সুত আমাকে সম্মানিত করবেন উত্থান ঘটাবেন এবং শত্রুদেরকে নিচু করবেন লাঞ্ছিত করবেন এবং সবশেষে যে অদৃশ্য কণ্ঠে তুমি বিজয়ের সুসংবাদ শুনেছো আর শুনেছ সুরা নাসর তেলা হচ্ছে এর অর্থ হচ্ছে আমার মৃত্যু বিদায়ের সময় খুব কাছে চলে এসেছে কারণ ঠিক এই সুরাটি নাজিল হয়েছিল যখন রাসুল্লা সাহা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন তার কিছু আগে এরপর অস্ত্র সজল চোখে আউ অকর রাসুদ্দিক তিনি বলেন আল্লাহর নামে কসম করে বলছি সৎ কাদের আদেশ এবং মন্দ কাদের নিষেধের লক্ষ্যে আমি অবশ্যই বাহিনীকে প্রস্তুত করব এবং সেগুলোকে প্রেরণ করব। সেগুলোকে প্রেরণ করব পৃথিবীর পূর্বে কিংবা পশ্চিমে থাকা সমস্ত আল্লাহর দুশ্মনদের বিরুদ্ধে যতক্ষণ না তারা এই কথার উপর সাক্ষ্য দিতে শুরু করে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই তার সঙ্গে কোনো শরিক নেই অংশীদার নেই অথবা তারা আমাদের অধীনস্থ হবে কিজিয়া প্রদান করার মাধ্যমে এটাই হচ্ছে আল্লাহর আদেশ এবং রাসুলের সুন্না তার দেখানো পথ আবুকর বলছেন এবং এরকম একটি অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় আল্লাহ সুবাহতলা যদি এরকম একটি অবস্থায় আমার যান কবজ করে নেন তাহলে তিনি আমাকে দুর্বল কিংবা অসহায়দের মধ্যে পাবেন না বরং তিনি আমাকে দেখবেন আমি ছিলাম মুজাহিদিনদের সাথে আল্লাহর ঘোষিত পুরস্কারের সন্ধানে ব্যস্ত কাজে এই কথাগুলোর মাধ্যমে আবুকর সিদ্দিকের দৃঢ় বিশ্বাস আবেগ এবং লক্ষ্য স্পষ্ট স্পষ্টভাবে ফুটে উঠছিল আবু বকর সিদ্দিক চূড়ান্তভাবে মনস্থির করলেন তিনি রোমানদের বিরুদ্ধে বিজয়ী অভিযানের সূচনা করবেন চূড়ান্ত যুদ্ধ শুরু করবেন এই উদ্দেশ্যে তিনি মুসলিমদেরকে আহ্বান করলেন জরুরি সভা ডাকলেন সুরা ডাকলেন আউকার স্মৃতির প্রথমে বক্তব্যের সূচনা ঘটিয়ে তিনি সাহাবাদের মতামত পেশ করতে বললেন সেখানে উপস্থিত ছিলেন সকল বিশিষ্ট সাহাবা সাহাবাহিকেরাম জান্নাতের সুসংপ্রাপ্ত সাহাবারা সেখানে ছিলেন ওমর ওসমান আলী তালাহা জুবাইর আবদুর রহমান বিনাউব সাহিব নাজতাল আহুম তারা সকলে সেখানে ছিলেন আরও ছিলেন বিশিষ্ট আনসার এবং মহাজিররা ওমর রানহু তিনি প্রথম মতামত পেশ করলেন তিনি শুরুতে আল্লাহর প্রশংসা করলেন এবং এরপর বললেন আল্লা সুবাহতাল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে নিয়ামত দান করেন এই বিষয় নিয়ে আমিও ভেবেছিলাম এবং আপনার কাছে এই বিষয়ে আমি প্রস্তাব পেশ করতে চেয়েছিলাম কিন্তু আবারও আপনি আমাদের থেকে অগ্রগামী এটা প্রমাণিত হলেন যখনই কোনো ভালো কাজে আপনাকে ছাড়িয়ে যেতে চেয়েছি আপনি সেটা আগে করেছেন এটাই হচ্ছে আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা তিনি সেটা দান করেন ওমর বলছেন আমার পরামর্শ হচ্ছে আপনি সেই ভূমিতে একের পর এক বাহিনী পাঠাতে থাকুন পদাতিকের পর পদাতিক অশ্বারোহীর পরে অশ্বারোহী এভাবে একের পর এক বাহিনী পাঠাতে থাকুন যতক্ষণ না চূড়ান্তভাবে রোম বিজয় হয়ে যায় আল্লাহ সুমতলা আপনাকে বিজয় দান করবেন মুসলিমদেরকে সম্মানিত করবেন ওমর রাহিতানহ একবারে সামগ্রিক অভিযান পরিচালনার পক্ষে ছিলেন তিনি একই সময়ে একের পর এক বাহিনী পাঠানোর পক্ষে মতামত দিয়েছিলেন দ্বিতীয় মতামত পেশ করলেন আব্দুর রহমান বিনাউফ তিনি বললেন ওমরের সঙ্গে আমি কিছুটা ভিন্ন মত পোষণ করি এরা কোনো সাধারণ সাম্রাজ্য নয় এরা হচ্ছে আর রোম বা নুলাসফার আসফার এর মাধ্যমে আরবরা বরা রোমানদেরকে বোঝাতো বর্তমানে রোমান বা ইউরোপিয়ান লোকেদেরকে আমরা শ্বেতবর্ণ শ্বেতাঙ্গ সাদা লোক এভাবে বুঝিয়ে থাকি কিন্তু আরও বড়া তাদেরকে সাদা বলত না বরং তাদেরকে বলতো লাল বা হলুদ বর্ণের লোক বানুল আসফার বা আহমার কাজী আব্দুর রহমান বিনাউ তিনি বলছেন যে আপনি ভুলে যাবেন না এরা হচ্ছে একটি বিশাল সাম্রাজ্য নি বললেন হাদ্দুল হাদিদ বা রুকনুল সাদিদ তারা খুবই শক্তিশালী তাদের মেরুদণ্ড খুবই মজবুত একটি বিশাল সাম্রাজ্য এদেরকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই তাদের জমিন সুবিশাল রয়েছে অগণিত সৈন্য রয়েছে নানা রকমের অস্ত্র এবং যখন আপনি তাদের এলাকায় প্রবেশ করবেন তারা প্রচুর শক্তি নিয়ে এর উপযুক্ত জবাব দেবে সেই সময়ে রোমান সাম্রাজ্যের যে বিস্তৃতি ছিল মানচিত্রের বিরাট একটি অংশ জুড়ে ছিল তাদের অবস্থান ইউরোপ থেকে শুরু করে মিশর ফিলিস্তিন এই সমস্ত অঞ্চল হয়ে একেবারে আফ্রিকা পর্যন্ত উত্তর আফ্রিকা পর্যন্ত তাদের সাম্রাজ্যের বিস্তৃতি ছিল কাজী একটি বিশাল জমিন প্রচুর সৈন্য তাদের রয়েছে কাজী আব্দুর রহমান তিনি প্রথমে পরামর্শ দিলেন আগে আপনি তাদের শক্তি পরক্ষরে দেখুন পানির গভীরতা পরক্ষরে দেখুন আব্দুর রহমান প্রস্তাব পেশ করলেন প্রথাগত বাহিনী না পাঠিয়ে শুরুতে তাদের সীমান্ত অঞ্চলে কিছু অস্বরোহী পাঠান এভাবে আমরা তাদের উপরে অভিযান পরিচালনা করতে পারবো সেখানে হয় তাদেরকে আমরা বন্দি করতে পারবো কিংবা গনিমত সংগ্রহ করে নিরাপদে ফেরত আসতে পারব কিন্তু তারা আমাদের উপরে পাল্টা আক্রমণ করতে পারবে না এভাবে বারবার আক্রমণের মাধ্যমে ধীরে ধীরে আমরা তাদেরকে দুর্বল করে ফেলতে পারব। আব্দুর রহমান বিনাউফ তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন এবং ওমর কিংবা আব্দুর রহমান তারা যে পরামর্শগুলো দিয়েছিলেন সেই পরামর্শগুলোর মধ্যে তাদের চিন্তা চেতনা এবং মানসিকতার দিকগুলো ফুটে উঠেছিল আব্দুর রহমান একজন ব্যবসায়ী হওয়ার কারণে তিনি যুদ্ধ পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট যে বিরাট একটি অর্থনৈতিক বিষয় জড়িত থাকে সেই বিষয়টিকে সামনে রেখেছিলেন কাজেই তিনি বলেছিলেন ছোট আকারের বাহিনী পাঠিয়ে তাদের অঞ্চল থেকে গনিমা সংগ্রহ করার মাধ্যমে অর্থনীতিকে মজবুত করা হবে যেটা পরবর্তীতে যখন আপনি বড় আকারে অভিযান পরিচালনা করবেন তার জন্য উপকারী প্রমাণিত হবে ফলে মুসলিমদের কোষাগার থেকে বাইতুল মাল থেকে এই যুদ্ধের জন্য অর্থ যোগান দিতে হবে না তাদের অঞ্চল থেকে অর্থ সংগ্রহ করে তাদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালিত করতে পারব এবং এভাবে যখন তাদেরকে দুর্বল করে দেওয়া হবে আব্দুর রহমান পরামর্শ দিলেন তখন আপনি ইসলামিক খিলাফার চতুর্দিকে লোক পাঠিয়ে পত্র পাঠিয়ে ইএমএন রাবিয়া কিংবা মোদার সমস্ত গোত্রগুলো থেকে শৈন্য জোগাড় করতে পারবেন তাদের উপরে আম নিযুক্ত করবেন সেগুলোকে আপনি পাঠিয়ে দেবেন যুদ্ধের জন্য ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে বিজয় দান করবেন ওসমান তিনি মতামত পেশ করলেন তিনি বললেন যে আপনি সর্বদাই ইসলামের কল্যাণের চিন্তা করে থাকেন কাজেই ইসলাম এবং মুসলিমদের কল্যাণ উন্নতির জন্য যে সিদ্ধান্তই আপনি গ্রহণ করুন কেউ তার বিরোধিতা করবে না সিদ্ধান্তের ফলাফল যাই হোক না কেন সেটাকে আমরা কল্যাণকর মনে করি এবং আপনার সিদ্ধান্ত অনুসারে আপনি কাজ করুন অন্যান্য সাহাবায়িকরাম তারাও মতামত পেশ করলেন আলী তিনি চুপ ছিলেন অবুকার সুদ্দিক সেটাকে লক্ষ্য করে তিনি বললেন যে তোমার মতামত শুনলাম না তুমি নীরব কেন আলী বললেন ওসমানের সঙ্গে আমিও একমত আপনি একজন বরকতময় ব্যক্তি আপনার সঙ্গে রয়েছে সৌভাগ্য কাজে আপনি নিজে বাহিনী নেতৃত্ব প্রদান করুন কিংবা অন্য কাউকে আমির হিসেবে নিযুক্ত করুন না কেন বিজয় অবশ্যই আমাদের হবে ইনশাআল্লাহ আউ ও সিদ্দিক বললেন বাহ কি চমৎকার কথা কিন্তু এই বিষয়ে তুমি সিদ্ধান্তে আসলে কিভাবে। লক্ষণীয় বিষয় হচ্ছে সাহাবাইকে আমি তারা যে পরামর্শ দিয়েছেন কীভাবে আক্রমণ অভিযান পরিচালনা করা হবে সেই ক্ষেত্রে তারা কিছু মত পার্থক্য করেছেন কিন্তু ফলাফলের বিষয়ে তারা প্রত্যেকেই একমত ছিলেন বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ আউ বকর বললেন তুমি কিভাবে এই সিদ্ধান্তে আসলে আলীকে জিজ্ঞাসা করলেন আজিরা ইতালো তিনি বললেন আমি রাসুল্লাহ সাল্লাহ আসলামকে বলতে শুনেছি এই দিন সকল শত্রুদের বিরুদ্ধে মোকাবেলায় বিজয় হবে বিজয় লাভ করবে কাজেই এটা আল্লাহ রাসুলের দেওয়া ওয়াদা এটা ঘটবেই এই স্থানে আমরা প্রাসঙ্গিক হিসেবে আরও একটি হাদিসকে উল্লেখ করতে পারি মোসনাদে আহমদে হাদিসটি এসেছে রাসুল্লাহ সাল্লাহ আসলাম তিনি আমাদেরকে জানিয়েছেন এই দিন অর্থাৎ ইসলাম নিশ্চিতভাবেই এমন প্রত্যেকটি স্থানে পৌঁছে যাবে যেখানে রাত এবং দিনের পরিবর্তন ঘটে অর্থাৎ সারা দুনিয়াতেই ইসলাম পৌঁছে যাবে রসুল্লাহ সাল্লাহ আসলাম আরও বলেছেন এমনকি আল্লাহ সুবাদ তাল্লাহ একটি বাড়ি কিংবা বসতিকেও ছেড়ে দেবেন না বাদ রাখবেন না যেখানে তিনি এই দিনকে পৌঁছে দেবেন না এবং এর মাধ্যমে আল্লাহ সুবাদ তাল্লাহ সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান দান করবেন অসম্মানিত লোকদেরকে অসম্মানিত করবেন সম্মানিতদেরকে আল্লাহ সুহাম তাল্লাহ সম্মান দান করবেন ইসলামের মাধ্যমে এবং অসম্মানিতদেরকে অপমানিত করবেন কুফরের মাধ্যমে কাজে সাহাবা একরাম যুদ্ধের আগেই তারা খুবই পজিটিভ ছিলেন যুদ্ধের আগেই তারা জানতেন ফলাফল কী হবে পরিণত কী হবে আউ বকর না হয়ে অন্য কেউ যদি আমির হয় ফলাফলের কোনো ব্যতিক্রম হবে না আল্লাহ সুবাহ তাল্লাহ ইসলাম এবং মুসলিমদের বিজয় দান করবেন আউ্বকর সিদ্দিক সাহাবাদের সঙ্গে পরামর্শ করে খুবই খুশি হলেন এবং তিনি বাহিনী পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করলেন তিনি দুইটি মতামতকে মিশ্রিত করে বাহিনী পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করলেন ওমর এবং আব্দুর রহমান উভয়ের মতামতে সমন্বয় ঘটালেন শুরুতে তিনি চারটি বাহিনী পাঠাবেন যা ছিল উমর ইতল পরামর্শের অনুরূপ এরপর তিনি আব্দুর রহমানের পরামর্শ গ্রহণ করলেন বিভিন্ন এলাকা থেকে তিনি মুজাহিদিনদেরকে রিক্রুট করতে শুরু করলেন ইরাক থেকে এবং বড় বড় গোত্র রাবিয়া মৌদার ইয়েমেন থেকে যুদ্ধের সদস্য সংগ্রহ করতে শুরু করলেন রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা সহজ কোনো বিষয় ছিল না এবং শাম ছিল তাদের সাম্রাজ্যের কেন্দ্রভূমি খুবই উর্বর একটি অঞ্চল কাজেই তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য মুজাহিদিনদেরকে উদ্বুদ্ধ করতে এবং মুসলিম বাহিনীর সদস্য সংগ্রহ করতে আউ্বর সিদ্দিক তার সামর্থ্যে সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়েছেন তিনি ইয়েম এনে পাঠিয়েছিলেন আনাস বিন মালিক রাইজালাহকে চিঠি সহকারে চিঠিতে তিনি লিখেছেন রহমান রাহিম আল্লাহ নামে শুরু বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ রসুলের খলিফা আউ্বকরের পক্ষ থেকে সমস্ত মুসলিম এবং ইমানদারদের প্রতি যারা ইয়েম এনে অবস্থান করেছে আসসালাম আলাইকুম তোমাদের উপর শান্তি বর্ষিত হোক আবউর সিদ্দিক চিঠিতে লিখেছেন আল্লাহ তাহ মুমিনদের উপরে জিহাদকে বাধ্যতামূলক করেছেন ফরজ করেছেন সংখ্যার প্রাচুর্য কিংবা তুদ্ধ সরঞ্জামের আধিক্য থাকুক বা থাকুক সকল অবস্থাতেই আল্লা সুমতাল্লাহ তাদেরকে তার পথে তার রাস্তায় বের হওয়ার জন্য এবং জীবন এবং সম্পদ দিয়ে লড়াই করার জন্য নির্দেশনা প্রদান করেছেন জিহাদ একটি ফরজ ইবাদত আল্লাহ নিকট এর বিরাট পুরস্কার রয়েছে আবুক আরও লিখেছেন আমরা মুসলিমদেরকে শ্যামে রোমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য আহ্বান জানিয়েছি এবং তারা সেই আহ্বানে সাড়া দিয়েছেন এই ক্ষেত্রে তাদের নিয়ত এবং আশা আকাঙ্ক্ষা বড়ই ভালো এবং উত্তম অতএব হে আল্লাহর বান্দাগণ তোমরাও তাদের মতো এই আহ্বানের দ্রুত সারা দাও এবং তোমাদের নিয়তকে বিশুদ্ধ করে নাও দুইটি কল্যাণের যে কোনো একটি অবশ্যই তোমরা লাভ করবে হয় শাহাদাত অথবা বিজয় এবং গণিমাত্রে আবু কর সিদ্দিক আরও লিখেছেন আল্লাহ মহামতাল্লা শুধুমাত্র তার বান্দাদের মুখের কথাতে সন্তুষ্ট হন না বরং তিনি কাজও দেখতে চান শত্রুদের বিরুদ্ধে জিহাদ চলতে থাকবে যতক্ষণ না তারা সত্য দিন গ্রহণ করে কিংবা আল্লাহর কিতাবের ফয়সলাকে স্বীকার করে নেয় আল্লাহ তালা তোমাদের দিনকে হেফাজত করুন তোমাদের অন্তরগুলোকে হেদায়ত দান করুন তোমাদের আমলগুলোকে বিশুদ্ধ করুন ধৈর্যশীল মুজাহিদদের পুরস্কার আল্লাহ সুহাম তাল্লাহ তোমাদেরকে দান করুন এটা ছিল আবুকার সুদ্দিকের চিঠি যার মাধ্যমে তিনি মুসলিম লীগকে উদ্বুদ্ধ করেছিলেন দিহাদে আসার জন্য এই চিঠির দিকে মনোযোগ দিলে আমরা বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় দেখতে পাই প্রথমত আবু বকারসুদ্দিক তিনি স্পষ্ট করে দিয়েছেন এটা হচ্ছে একটি ইবাদত এবং এটা বাধ্যতামূলক এবং তিনি আরও লিখেছেন আল্লাহ সুকালা শুধুমাত্র মুসলিমদের কথায় সন্তুষ্ট হন না বরং তিনি কাজও দেখতে চান কারা কথার সঙ্গে কাজে সত্যবাদী আল্লাহ সুখমতাল্লাহ সেটা দেখতে চান দ্বিতীয় আবু অকারসদ্দিক উল্লেখ করেছেন শত্রুদের বিরুদ্ধে যে চলতে থাকবে যতক্ষণ না তারা সত্য দিন গ্রহণ করে অথবা আল্লাহর কিতাবের ফসলাকে স্বীকার করে নেয় অর্থাৎ তাদেরকে অবশ্যই আল্লাহর বিধানের অধীনে কোরআনের অধীনে আসতে হবে এবং এটা হতে পারে হয় সরাসরি ইসলাম কবুল করার মাধ্যমে অথবা জিজিয়া প্রদান করার মাধ্যমে ইসলাম এবং মুসলিমদের কর্তৃত্ব মেনে নিয়ে অমুসলিম থেকে যাওয়ার মাধ্যমে কারণ জিজিয়া দিয়ে যদিও বা তারা অমুসলিম থেকে গেল কিন্তু যখন তারা জিজিয়া প্রদান করছে এর মাধ্যমে মূলত তারা আল্লা সুহন তাল্লাহার বিধান এবং কোরআনের বিধানকে মেনে নিচ্ছে সেই ইসলামের বিধানের অধীনেই তারা বসবাস করছে এভাবে মুসলিম কিংবা অমুসলিম সমস্ত মানুষদের উপরেই আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে আনাস রায় সমস্ত বড় বড়ো শহরে ইয়েমেনে পৌঁছে ঘোষণা প্রদান করলেন সেই চিঠি মানুষের কাছে পৌঁছে দিলেন এবং কিছু সময় পর তিনি খলিফার কাছে সংবাদ নিয়ে ফেরত আসলেন তিনি বললেন সুসংবাদ গ্রহণ করুন ইয়েমেন থেকে সমস্ত বীর যোদ্ধারা তাদের পাগুলোকে আল্লাহর পথে ধুলি ধূসুরিত করে তাদের স্ত্রী সন্তান সম্পদ সব কিছু নিয়ে আপনার আহ্বানে সাড়া দিতে আসছে ইয়েমেন এ মুজাহিদিনরা তারা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য নিজেদের ভূমি ত্যাগ করলেন হিজরত করলেন সাথে তাদের স্ত্রী সন্তান পরিবার সম্পদ সব কিছু নিয়ে তারা বের হলেন কারণ ইয়েমএন থেকে শ্যামের অবস্থান বহু দূরের অঞ্চল তারা স্থায়ীভাবেই সেখান থেকে বের হয়ে এসেছেন পরবর্তীতে যখন শ্যাম বিজয়ী হয়ে যায় তারা আমরা দেখতে পাই যে ইয়েমেনে আর ফেরত যাননি শ্বামই তারা বসতি স্থাপন করেছেন আল্লাহ রাস্তায় তারা ত্যাগ শিকার করেছেন হিজরত করেছেন ইয়েমএনে রাজাদের মধ্যে স্থানীয় শাসকদের মধ্যে একজন তার একটি ঘটনা বেশ চমকপ্রদ তার নাম ছিল জুলখুলা আলিয়া মিনী সে তার দলবল নিয়ে লোক নিয়ে বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে মদিনা এসেছিল খলিফার আহ্বানের সারা দিয়ে এবং চিঠি পাওয়ার পাঁচ দিনের মধ্যে সে মদিনায় এসে উপস্থিত হয় সাথে সাথে সে সারা প্রদান করেছে সে এসেছিল এমন একটি অবস্থায় আবুকের সঙ্গে সাক্ষাৎ করতে তার পরনে ছিল জাঁকজমকপূর্ণ পোশাক যেমন পোশাক সাধারণত শাসক বা রাজারা পরে অভ্যস্ত দামি আলখাল্লা মাথার উপরে দামি মুকুট মনেমুক্তা খচিত এবং সাথে সব সবসময় বহু লোক লস্কর থাকে একটি চলমান শোভাযাত্রা তাদের সঙ্গে সব সময় থাকে লক্ষণীয় বিষয় হচ্ছে তিনি যেই ব্যক্তির অধীনে যার আহ্বানে সারা দিতে আসলেন সেই খলিফা তার পরণে একেবারে সাধারণ গর্বর কাপড় তার জন্য কোনো বিশেষ প্রাসাদ নেই বিশেষ আসন নেই তিনি একেবারে মাটি ঘরেই বসবাস করছেন তার জন্য কোনো লোক লস্কর দেহরক্ষী কোন ধরনের শো অফ আদিক্ষেতা এগুলো নেই এই দৃশ্য নিজের চোখের সামনে দেখে খলিফাকে এত সাধারণ অবস্থায় দেখে সেই ইয়েম শাসক তিনি অভিভূত হয়ে গেলেন এবং এই দৃশ্যটি তার উপর ব্যাপক প্রভাব বিস্তার করল তিনি কাউকে কিছু না বলে তার গায়ের দামি পোশাক মাথার মুকুট এগুলো খুলে ফেললেন এবং সেগুলোকে বিক্রি করার জন্য মদিনার বাজারে রওনা হয়ে গেলেন তার সঙ্গে থাকা লোকেরা তারা কিছু বুঝলো না ঘটনা কি ঘটলো এবং তার তারা আশ্চর্য বলতে শুরু করলো যে আপনি এগুলো কি করছেন আপনি কি আমাদেরকে মদিনার বিশিষ্ট লোকেদের সামনে আনসার এবং মহাজিরিনদের সামনে আমাদেরকে আমাদেরকে বিব্রত করবেন রুলকুল্লা তিনি জবাব দিয়ে বললেন আমি সিদ্ধান্ত নিয়েছি আভিজাত্য এবং বিলাসীটাকে আমি চিরদিনের জন্য বিদায় দিব এখন থেকে আমিও জহুদ এবং অনারম্বর সাধারণ জীবন যাপন করব কেন এই সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন তার মনের মধ্যে কি পরিবর্তন ঘটেছিল পরিবর্তন ঘটেছিল একটি দৃশ্য তার সামনে দেখার মাধ্যমে তিনি আবরের সিদ্দিককে তার চোখের সামনে দেখে এত প্রভাবিত হয়েছিলেন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন খলিফা হয়ে আহু অকারসির দিক যদি এত সাধারণ জীবনযাপন করতে পারেন তাহলে তারও উচিত আবহাওয়া সির দিককে অনুসরণ করা তৎকালীন সময়ে চৌদ্দশো বছর আগে সেই পৃথিবীতে বর্তমান সময়ের মতো কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে কিংবা একজন সাধারণ মানুষও চাইলে নিজেকে প্রচার করতে পারে লাইভ টেলিকাস্ট করতে পারে কিন্তু সেই আমলে এই সমস্ত ব্যবস্থার কোনো সুযোগ ছিল না আর বিখ্যাত লোকেদের নাম লোকেরা দূর থেকে শুনত কিন্তু অনেক সময় সারা জীবনেও তাদের সাক্ষাৎ লাভ করতে পারতো না ইয়েমিনী সেই মুসলিম স্থানীয় শাসক তিনি মুসলিম জাহানের খলিফা আবু আকর সিকের নাম শুনেছেন তার ব্যক্তিত্ব তার সাধারণ জীবনযাপনের কথা শুনেছেন কিন্তু কখনও চোখে দেখেননি যখন তার নিজের চোখের সামনে সেই দৃশ্য তিনি দেখলেন তিনি ব্যাপক প্রভাবিত হলেন এটি মানুষের একটি বৈশিষ্ট্য মানুষ স্বাভাবিকভাবেই অনুকরণপ্রিয় শিশুরা অনুকরণের মাধ্যমেই বিভিন্ন বিষয় শেখে এবং সেভাবেই বড়। হয় ए प्रवृत्ति विषय मानुषर मध्य इच्छा अनिच्छा सभार मध्य एकजुन मध्यम आभवित है और साधारण मानुष तई बी अनुसरण कर प्रभावित है जैसे विभिन्न क्षेत्र सफल व्यक्ति हिसाब देखते पाई जरा शक्तिशाली ते जरा दुरबल ता अनुसरण करे अतीत हो सब समय ये सत्य जे कारण देखी बर्तमान जुगे जदिव नैतिक दिक्थ पश्चिमा লোকজন তাদের সভ্যতা একেবারে অধপ্যতিত কিন্তু বাহ্যিক দিক সামরিক দিক রাজনৈতিক দিক অর্থনৈতিক কিংবা প্রযুক্তিগত এই সমস্ত বিষয়ে উৎকর্ষতা অর্জনের কারণে মানুষ তাদেরকে অনুসরণ করে নকল করে তাদের মতো হতে চায় পোশাক আচার আচরণে কথাবার্তায় সব কিছুতে এবং এই বিষয়টিকে চিহ্নিত করে বিখ্যাত মুসলিম ঐতিহাসিক ইবনে খালদুন রহিম আল্লাহ তিনি লিখেছেন একটি পৃথক অধ্যায় লিখেছেন এবং যার মূল কথা হচ্ছে মানুষ তাদের রাজন্যবর্গের মতাদর্শকে অনুসরণ করে দুর্বল সবলকে নকল করে জুলখুলা আলিয়ামিনে তিনি একজন স্থানীয় শাসক ছিলেন ঠিকই কিন্তু সে ছিল খলিফার অধীনত্ব মর্যাদা দিক থেকে বা ক্ষমতার দিক থেকে অবশ্যই সে খলিফার অনেক নিচে কিন্তু যখন সে দেখল যে তার অনেক উপরে অবস্থান করেও খলিফা এত সাধারণ জীবন জীবনযাপন করছে তার কোনো আদিক্ষেদা নেই লোক দেখানো আয়োজন নেই তখন সে নিজের চোখের সামনে একজন রোল মডেল খুঁজে পেয়েছে ফলে সে সিদ্ধান্ত নিয়েছে নিজের দামি পোশাক বিক্রি করে সেই অর্থকে কাদে লাগাবে আল্লাহর রাস্তায় জিহাদে এবং নিজে সাধারণ জীবনযাপন করবে কাজে এই ঘটনা আমাদের সামনে একটি বিশেষ দিক আবার উন্মোচিত করে এবং সেই দিকটি হচ্ছে আল্লাহ রসুলামের যারা সাহাবা ছিলেন তারা সম্মান মর্যাদা এবং আভিজাত্যের এক নতুন মানদণ্ড মানবজাতির সামনে উপস্থাপন করে গিয়েছেন তারা নিজেদেরকে বাকিদের সামনে জ্যান্ত নমুনা হিসেবে রোল মডেল হিসেবে উপস্থাপিত করেছেন শুধুমাত্র কথা लेकर खुदबा एगुलदान करतना तर दृष्टान देखे ही ते चे भी भी मानुष तेरे माध्यम प्रभावित होत तर मत हार चेष्टा करत और ये तर व्यक्तित्व शक्ति जेको भूमि जख तस्लाम मानुषर का गेन तीन सम्मान पथे मर्जदार पथे आत्मरदार सम्मान की बिकिए दिए दिन विभिन्न विषय के काटछाट कर तुष्ह सामने इसलमाम के उपस्थापन करें मानुष के इसलमे दाखिल करार्जन तरा नत हनि हाथ जोर तक ইসলামে আনার জন্য ভিক্ষা করেননি বরং ইসলাম যেমন ঠিক তেমনভাবেই সত্যের সঙ্গে সম্মানের সঙ্গে তাদের সামনে উপস্থাপন করেছেন তারা জিহাদের মাধ্যমে সশস্ত্র অবস্থায় বিভিন্ন ভূমিগুলোকে মুক্ত করেছেন এবং সেই অবস্থাতেও তারা কখনো দিনের বিষয়কে পরিত্যাগ করেননি সালাত পরিত্যাগ করেননি মানুষ তাদেরকে দেখত তাদের চলাফেরা দেখত তাদের লেনদেন দেখত আচার আচরণ দেখত এবং এগুলো দেখে মুগ্ধ হয়ে লোকেরা স্বতস্ফূর্তভাবে তাদের কাছে আসতো এবং জানতে চাইতো আমিও যদি তোমাদের মতো হতে চাই আমি যদি ইসলাম গ্রহণ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে সেটা বলে দাও এবং বহু ঘটনায় আমরা দেখতে পাই তারা সত্যায়ন করেছে সাহাবাদেরকে দেখে যে যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে এই ধরনের লোকেরা থাকবে অবশ্যই তোমরা এই পৃথিবীকে পদাবনত করবে কাজে সাহাবায়িকরাম তাদেরকে মানুষ পেয়েছে সততা উদারতা সাহসিকতা এবং সত্য ন্যায়ের বাস্তব প্রতিমূর্তি হিসেবে এবং নিজেদের জীবনে ইসলামকে ধারণ করার কারণে তাদেরকে লম্বা লম্বা লেকচার বক্তব্য এগুলো প্রদান করতে হতো না সামান্য আহ্বানেই দলে দলে লোকেরা ইসলামে দাখিল হয়ে যেত এটাই ছিল সাহাবাইকরামের দাওয়ার পদ্ধতি সম্মানের সাথে ইজ্জতের সাথে তারা ইসলামকে ধারণ করতেন প্রচার করতেন আবুকার সিদ্দিক তিনি চারটি বাহিনীকে প্রস্তুত করলেন প্রথম বাহিনী তিনি প্রস্তুত করলেন ইয়াজিদ বিন আবু সুফিয়ান তার নেতৃত্বে আবু সুফিয়ানের ছেলে ইয়াজিদ তিনি একজন সাহাবি ছিলেন দেলহ তাল এবং সাধারণভাবে হুসাইন রায়ত আহর ঘটনার সঙ্গে জড়িত যে ইয়াজিদের নাম আমরা শুনে অভ্যস্ত তিনি একজন তিনি ভিন্ন ব্যক্তি তিনি মোয়াবিয়ার সন্তান আর এখানে যেই ইয়াজুদের সম্পর্কে আলোচনা করা হচ্ছে তিনি আবু সুফিয়ানের সন্তান সাহাবি ইয়াজিদ বি তামি সুফিয়ানের বাহিনীর সংখ্যা ছিল সাত হাজার তাদের গন্তব্যস্থল হচ্ছে দামাসকাস সেখানে আবুক কার তাদেরকে পাঠালেন দ্বিতীয় বাহিনী সুহাবিল ইবিন হাসানা সদস্য সংখ্যা তিন হাজার গন্তব্যস্থল তাবুক তাবুকে তাদেরকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে অন্যান্য বাহিনীগুলোর তুলনায় তারা কিছুটা পেছনের দিকে থাকবেন মানচিত্রে এবং সেখানে অবস্থান করার মাধ্যমে মূলত মুসলিমদেরকে পেথন দিক থেকে তারা নিরাপত্তা প্রদান করবেন অর্থাৎ পশ্চাৎ দিক থেকে যেন কোনো বাহিনী মুসলিমদের উপরে হামলা করতে না পারে এবং তাবুকের অবস্থান মদিনার থেকে তুলনামূলকভাবে অন্যান্য অঞ্চল থেকে নিকটে ফলে যে কোনো পরিস্থিতিতে তারা সেখান থেকে সহযোগিতা প্রদান করতে পারবেন আবুবাইদা তার বাহিনীকে পাঠানো হয়েছিল শামে হিমসের দিকে সদস্য সংখ্যা ছিল তিন হাজার চতুর্থ বাহিনী আমর ইবুলাসের বাহিনী সাত হাজার সদস্য সংখ্যা গন্তব্যস্থল হচ্ছে ফিলিস্তিন বাহিনীগুলোকে প্রস্তুত করার পর আবু করছিদ্দিক তিনি সেই সুনাহাকে অনুসরণ করতেন যেটা ছিল রাসুউল্লা সালু আসলামের সুন্হা যুদ্ধের বাহিনীর সঙ্গে কিছু দূর পথ হেঁটে তাদেরকে এগিয়ে দেওয়া আসা এবং নিজের পায়েও আল্লাহ রাস্তার ধুলি লাগানো সেই অবস্থায় যুদ্ধের আমির তিনি থাকতেন বাহনের উপরে ঘোড়া কিংবা উটের উপরে এবং খলিফা আবু কারু সিদ্দিক তিনি পায়ে হেঁটে তাদেরকে এগিয়ে দিয়ে আসতেন বাহিনীকে সামনে রেখে আবু কারু সিদ্দিক উপদেশ প্রদান করতেন এবং বাহিনীর আমিরদের প্রতিও আবু কারু সিদ্দিক কিছু আন্তরিক নাসিহা বিদায়ী উপদেশ প্রদান করতেন সেই বাহিনীর আমির ইয়াজিদ বিন আবিসুফিয়ানের প্রতি আউকার সিদ্দিক বেশ দীর্ঘ কিছু উপদেশ প্রদান করেছেন সেগুলো কিছুটা দীর্ঘ হলেও তার মধ্যে বহু কল্যাণকর বিষয় রয়েছে বহু শিক্ষা রয়েছে আউ্ব সিদ্দিক তিনি ইয়াজিদকে উপদেশ দিলেন প্রথমত তিনি তাকে জানিয়ে দিলেন তিনি বলছেন আমি তোমাকে যাচাই এবং অভিজ্ঞতা লাভের জন্য অধিনায়ক নিযুক্ত করলাম যদি তুমি ভালো কাজ করো তাহলে আমি তোমাকে এই পদে স্থায়ী করব পদোন্নতি প্রদান করব আর যদি খারাপ কিছু করো তাহলে আমি তোমাকে পদচ্যুত করব সুতরাং প্রথম বিষয় হচ্ছে আবুকার সিদ্দিক স্পষ্ট করে দিচ্ছেন যে তোমার এই নিয়োগ অস্থায়ী নিয়োগ এবং এর এর মধ্যে জবাবদিহিতা রয়েছে যখনই কোনো মানুষ ক্ষমতা লাভ করে এবং সেখানে জবাবদিহিতার কোনো বিষয় থাকে না সে ক্ষমতার অপব্যবহার করতে শুরু করে কাজে আবুকার সিদ্দিক আমিরকে স্পষ্টভাবেই জানিয়ে দিলেন তোমার নিয়োগ চিরস্থায়ী নিয়োগ নয় এবং এর মধ্যে জবাবদিহিতার বিষয় রয়েছে দ্বিতীয় বিষয় আবুকার সিদ্দিক বললেন তুমি আল্লাহকে ভয় করবে তাকওয়া অবলম্বন করবে কারণ তিনি তোমার ভেতর এবং বাহির একই রকমভাবে দেখতে পান কোনো সন্দেহ নেই আল্লাহ নিকট সবচেয়ে উত্তম ব্যক্তি তারাই তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে চলে পর হেজগারি অবলম্বন করে চলে এবং যে ব্যক্তি আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করে সেই প্রকৃতপক্ষে আল্লা সুবাহতাল্লাহর সবচেয়ে কাছে সবচেয়ে নৈকট্য অর্জন করতে পারে সুতরাং দ্বিতীয় বিষয় তাকওয়ম্বনের নির্দেশাবার সিদ্দিক দিলেন আবুকার সদিক আরও বললেন খালিদ ইবনে সাঈদ অর্থাৎ প্রথম যে বাহিনী আব্বুকার সিদ্দিক ছোট আকারের বাহিনী পাঠিয়েছিলেন সেটাকে লক্ষ্য করে আবুকার সদিক বলছেন তাদের অসমাপ্ত কাজের দায়িত্ব আমি এখন তোমাকে প্রদান করছি তুমি জাহিলিয়াতের কথা এবং কাজ থেকে দূরে থাকবে কারণ আল্লাহ সুতল্লা এই ধরনের কাজ এবং এই ধরনের লোকীদেরকে ঘৃণা করেন ইয়াজিদ্দ্বিন আবি সুফিয়ান তিনি অনেক পরে মুসলিম হয়েছিলেন একজন লেট মুসলিম ছিলেন তিনি কাজেই যখন তিনি একটি যুদ্ধের আমির হিসেবে লোকীদেরকে সাথে নিয়ে যাচ্ছেন সেখানে এই বিষয়গুলো যেন কোনো সংকট সৃষ্টি না করে জাহিদিয়াতের কোনো বিষয় সেটা যেন তার মধ্যে থেকে না যায় সেই দিকে সাবধান করে তিনি বলছেন জাহিদিয়াতের কথা এবং কাজ থেকে তুমি সাবধান থাকবে এরপর নেতা হিসেবে তার যে করণীয় যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আবু বকর সিদ্দিক নির্দেশনা প্রদান করেছেন আবু বক্কার সিদ্দিক বলেছেন যখন তুমি তোমার সৈন্যদের সাথে পৌঁছাবে তাদের কাছে পৌঁছাবে তখন তাদের সাথে উত্তম ব্যবহার করবে ভালো কাজের সূচনা ঘটাবে एवं तरह के भलो काजे वा ग्रहण करदेश प्रदान कर संक्षिप्त उपदेश प्रदान कर कारण दीर्घ उपदेश मानूष भूले जाए शेषे कथागुलू शुरथागुलो के भूलिए देजे संशोधन करें तो लोकजन तुम्हार अनुगत थे अर्थात नेता हिसेबी जो ठीक दायित्व पालन करबें ताके व्यक्तिगत उन्नयन चेष्टा सब समय अब्याहत रखते जेटा बी सामने थके नेतृत्व देवा और बीजेजान हिसाब निजेके पेश नेता जदिनीन कर सैनिकाओं तक अवलम्बन करेंगे नेता जदि कपुरुष है लोक कपुरुष हो जाए कबूकार सिद्दिक से विषय टे इंगित बल्कि संशोधन करो लोक तुम अधीनस्थगतर आबूकर सिद्दिक सलात गुरुत सम्पर्क नासियात प्रदान करुद्धेमन एक विषय जेखने लड़ाई होने सलत सम्पर्क उपदेश क्या आबूकार सिद्दिक बलें নির্ধারিত সময়ে পূর্ণাঙ্গ রুকু সিজার সঙ্গে বিনয় সহকারে সলাৎ আদায় করবে সলাৎ এমন একটি বিষয় যেটা দিন ইসলামের সবচেয়ে বড় আদেশগুলোর মধ্যে একটি এবং এটা আল্লাহ সুহামতালার সঙ্গে বান্দার সম্পর্ককে বজায় রাখে এই যুদ্ধ এটা রাজত্ব বিস্তার করা কিংবা সম্পদ অর্জন করার জন্য কোনো যুদ্ধ নয় এটা আল্লাহ দিনকে প্রচার করার জন্য ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য যুদ্ধ পবিত্র যুদ্ধ জিহাদ কাজে এই যুদ্ধে দিনের বিষয়গুলোকে পালন করার ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করা উচিত নয় কাজে আবুকার সিদ্দিক তাদেরকে এটা স্মরণ করিয়ে দিচ্ছেন খুশুখুচু সহকারে বিনয় সহকারে ধীরস্থিরতার সঙ্গে সলাত আদায় করবে যুদ্ধের কারণে যেন সলাতের এই বিষয়গুলো ছুটে না যায় সপ্তম বিষয় আবু সিদ্দিক শত্রুদের প্রতিনিধি দল যখন তাদের সঙ্গে আলোচনায় আসবে কিংবা যুদ্ধের বাহিনীর সঙ্গে সাক্ষাৎ করবে তাদের বিষয়ে পরামর্শ দিয়ে আবু সিদ্দিক বললেন যখন শত্রুদের প্রতিনিধি কিংবা দূর তোমার কাছে আসবে তাকে সম্মান প্রদর্শন করবে এবং খুব অল্প সময় নিজেদের মধ্যে তাকে অবস্থান করতে দিবে। যেন সে দীর্ঘ সময় অবস্থান করে তোমাদের সৈনিকদের অবস্থা জেনে না নেয় তোমরা তাদেরকে তোমাদের সৈন্যবাহিনী দেখতে দেবে না নতুবা সে তোমাদের দুর্বলতা জেনে নেবে এবং তোমাদের অবস্থা সম্পর্কে অবগত হয়ে যাবে এই সকল দূতদেরকে উত্তম জায়গায় অবস্থান করতে দিবে এবং সাধারণ লোকেদেরকে তাদের তাদের সঙ্গে আলোচনা করতে দিও না তুমি নিজে তাদের সঙ্গে আলোচনা করবে এবং নিজেদের গোপন বিষয় কারো কাছে প্রকাশ করবে না অন্যথায় কাজে কর্মে বিশৃঙ্খলা দেখা দিবে। কাজে আবু অক্র সিদ্দিক আমির হিসেবে এবং সৈনিকদের সঙ্গে তার সম্পর্ক প্রতিনিধি দল আসলে কি হবে সেই বিষয়ে কিছু দিক নির্দেশনা এবং কোড অফ কন্ডাক্ট প্রদান করছেন যদি প্রতিনিধি দল এসে সাধারণ মানুষদের সঙ্গে আলোচনা করতে শুরু করে বিশৃঙ্খলা দেখা দিবে এবং গোপন বিষয়গুলো প্রকাশিত হয়ে যাবে আবু সিদ্দিক আরও বললেন সত্য কথা বলবে তাহলে তোমার পরামর্শ সঠিক হবে অর্থাৎ যখন তুমি তোমার বাহিনী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে সুরা গ্রহণ করার ইচ্ছা করবে পরামর্শ উপদেশ গ্রহণ করার ইচ্ছা করবে তখন তোমাকে সঠিক বিষয় সত্য বিষয় প্রকাশ করতে হবে কোনো কিছু গোপন রাখা যাবে না আবকার সুদ্দিক বললেন পরামর্শ এটা তখনই কাজ করে যখন কোনো বিষয় গোপন রাখা হয় না নতুবা সেই বিষয়ের দায়িত্ব তোমার উপরেই এসে পড়বে পরবর্তীতে আবুকার বললেন রাতের বেলায় সঙ্গী সাথীদের সঙ্গে আলোচনা করবে তাহলে বিভিন্ন বিষয়ে জানতে পারবে অবগত হতে পারবে এবং অনেক গোপন বিষয় তুমি জানতে পারবে রক্ষীর সংখ্যা অধিক করে তাদেরকে সম্পূর্ণ বাহিনীর মধ্যে ছড়িয়ে দেবে এবং তাদের অজান্তেই विभिन्न पहाड़ा स्थान गए तुम परिसचाई कर चेक कर तेज़ करत्यको शिथिलता देखले ते सतर्क कर दे मृदु परमाणे शासिओ प्रदान कर रात तरह दायित्व पालाक्रमे बण्टन कर देफ्ट अनुसारे बण्टन कर दे, दे प्रथम शिफ्ट द्वित शिफ्टर थे दीर्घ कर कारण प्रथम शिफ्ट दिन बेलार संगे जड़ित फजे जाए अबू कर्सिद्दीक आो उपदेश दिए अपराधी व्यक्ति के शस्ति देर क्षेत्र में को धरण दया प्रदर्शन करबा শাস্তির ব্যাপারে অধিক কালক্ষেপণ করবে না দেরি করবে না বিলম্ব করবে না কিংবা খুব দ্রুততা তারা করবে না নিজের বাহিনীর ব্যাপারে উদাসীন হবে না তাহলে তুমি তাদেরকে খারাপ করে ফেলবে তাদের খোঁজখবর নিতে গিয়ে গুপ্তচর নিয়োগ করো কারণ এর মাধ্যমে তুমি তাদেরকে অপমানিত করবে লাঞ্ছিত করবে লোকেদের গোপন বিষয় জানার চেষ্টা করো না তাদের বাহ্যিক অবস্থাকে গ্রহণ করে নেবে এবং বেকার অকর্মণ্য লোকেদের সঙ্গে ওঠা বসা করবে না সত্যবাদী লোকেদের সঙ্গে ওঠা বসা করবে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করবে দুর্বলতা প্রদর্শন করবে না নয়তো লোকেরাও তোমাকে দুর্বল মনে করবে খিয়ানত থেকে বেঁচে থাকবে কারণ খিয়ানত দারিদ্রের কারণ হয়ে থাকে এবং এমন লোকেদের সঙ্গে তোমাদের সাক্ষাৎ হবে যারা বিভিন্ন উপাসনালয়ে বসে আছে তাদেরকে তোমরা তাদের অবস্থার উপরে ছেড়ে দেবে কাজে শেষের দিকে আবুকার সিদ্দিক যে উপদেশগুলো দিয়েছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি আবুকার সিদ্দিক এটা নিশ্চিত করেছেন তারা আমিরকে উপদেশ দেওয়ার মাধ্যমে আমির হিসেবে তুমি সাধারণ সৈনিকদের থেকে পৃথক এভাবে থাকবে না তুমি হবে সেনাবাহিনীর একটি অংশ সাধারণ সৈনিকদের সঙ্গেও তুমি ভালোভাবে মিশবে তাদের খোঁজ খবর নিবে এবং রাতের বেলায় তুমি তাদের সঙ্গে কথাবার্তা বলবে আলাপ আলোচনা করবে রাতের বেলায় এমন একটি পরিবেশ তো ভালো আমরা দেখতে পাই যে রাতের বেলায় পরিবেশে মানুষ অনেকটা হালকা মেজাজে চলে আসে কথাবার্তা বলার ক্ষেত্রে নিজেকে কিছুটা রিজার্ভ রাখার যে মানসিকতা সেটা রাতের বেলায় পরিবেশে অনেকটাই কমে যায় পরিবেশের একটি প্রভাব থাকে রাতের বেলায় নীরব পরিবেশ আকাশে চাঁদ তারা এগুলো থাকে মানুষ একই অন্যের সঙ্গে কথাবার্তার ক্ষেত্রে অনেক আন্তরিক হয়ে যায় আবুকার বলেছেন এরকম কথাবার্তা বলে তুমি বাহিনীর বিষয়গুলো জানতে পারবে গোপন বিষয়গুলো জানতে পারবে এবং আবুকার স্মৃতি পরামর্শ দিয়েছেন যে মুসলিম বাহিনীকে তদারকি করার জন্য রক্ষী নিয়োগ করবে এবং মাঝে মাঝে তারা কাজ কাজকর্ম ঠিকভাবে করছে কিনা সেগুলোকে কোনো আগাম ঘোষণা না দিয়ে পরিদর্শন করবে এবং যদি কোনো ত্রুটি বিচ্যুতি দেখতে পাও তাদেরকে কিছুটা শাস্তি দিতেও পৃথুকা হবে না কিন্তু শাস্তি দেবে মৃদুভাবে অতি কঠোরতাও নয় আবার একেবারে শিথিলতাও নয় শেষের দিকে আবুকার দিয়েছেন প্রথমত তিনি ভালো লোকেদের সাহায্য করেছেন বেকার অকর্মণ্য এই সমস্ত লোকেদের সাহচর্য লাভ করবে না বরং যারা কথা কাজে সত্যবাদী তাদের সাহচর্য তুমি গ্রহণ করবে এবং আরো একটি গুরুত্বপূর্ণ উপদেশ আবুকর দিয়েছেন সেটা হচ্ছে আমানতের খিয়ানত করবে না মাল সম্পদের খিয়ানত অর্থনীতির লেনদেনে তসরুফ করা এটা যখন ঘটে তখন আর্থিক অপব্যবহারের কারণে দারিদ্র ঘটে এবং পরাজয় নিয়ে আসে বাহিনীর পরাজয় ঘটে সেই ক্ষেত্রে বিজয় তোমাদের জন্য কঠিন হয়ে যাবে আবুকর সিদ্দিক এভাবে ইয়াজিদ ইবনা সুফিয়ানকে খুবই গুরুত্বপূর্ণ উপদেশগুলো প্রদান করেন এবং সুরহাবুল ইবিন হাসানা তার বাহিনীকে বের করার সময় আবুকর সিদ্দিক তাকে কিছু পরামর্শ দান করেন এবং পরামর্শ শেষ করে উপদেশ প্রদান করার পর আবুকর সিদ্দিক প্রশ্ন করেন যে তুমি কি আমার নির্দেশগুলো শুনেছ সুরহাবিল বললেন হ্যাঁ আমি শুনেছি আবুবর বললেন আরও কয়েকটি উপদেশ রয়েছে যেগুলো আমি ইয়াজিদের বাহিনীকে ইয়াজিরকে বলতে আমি ভুলে গিয়েছিলাম সেগুলো হচ্ছে সময় মতো সওয়াত আদায় করবে যথাযথ ওয়াক্তের সালাত আদায় করবে যুদ্ধের সময় সবর করবে ধৈর্য ধারণ করবে যতক্ষণ না তুমি বিজয়ী হচ্ছ কিংবা শাহাদ বরণ করছো এবং রুগ্ন অসুস্থ আহত ব্যক্তিদেরকে সেবা শুশ্রূষা করবে তাদের জানা যায় উপস্থিত হবে এবং সকল অবস্থায় বেশি বেশি আলোচ মান তারা জিকির করবে এই উপদেশের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুইটি এক নম্বর হচ্ছে সবরের নির্দেশ আবু করার দিক দিয়েছেন যতক্ষণ না তুমি বিজয়ী হবে কিংবা শাহাদ বরণ করবে ধৈর্যের মাধ্যমেই আলা সুহ মুসলিমদেরকে বিজয় দান করেন অর্থাৎ পরিস্থিতি এমন হতে পারে যে শত্রু যাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করছ তারাও ধৈর্যশীল তারাও সবর করছে সেই ক্ষেত্রে তাদের সঙ্গে সবরের প্রতিযোগিতার মাধ্যমে তাদেরকে পরাজিত করতে হবে তাদের থেকেও বেশি ধৈর্য যুদ্ধের ময়দানে আমাদেরকে প্রদর্শন করতে হবে আরবের একজন বিখ্যাত বীর আন্তারা তার একটি গল্প প্রচলিত আছে যে অনেক দুর্বল হয়েও বিভিন্ন ক্ষেত্রে বিজয় লাভ করত। লোকেরা এই বিষয়ে আশ্চর্য হতো এবং একজন ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলো সবসময় তুমি কীভাবে বিজয়ী হও কখনও তোমাকে পরাজিত হতে দেখি না সে বললে আমি তোমাকে দেখাচ্ছি কীভাবে আমি বিজয় লাভ করি আমার গোপন রহস্য কী তোমার আঙ্গুল আমার মুখে প্রবেশ করাও আমার আঙ্গুল তোমার মুখে প্রবেশ করাচ্ছি এবং আমরা একে অপরের আঙ্গুল কামড়াতে থাকবো এভাবে সেই ব্যক্তি আন্তরারার মুখে আঙুল প্রবেশ করিয়ে দিল আন্তারা তার আঙ্গুল সেই ব্যক্তির মুখে প্রবেশ করিয়ে দিল এবং দুইজনই তাদের দাঁত দিয়ে প্রচণ্ড জোরে একে অপরে আঙ্গুল কামড়াতে থাকল দুইজনে প্রচণ্ড যন্ত্রণায় কাতড়ানো শুরু করলো এবং একটা সময়ে সেই ব্যক্তি আর নিজেকে সামলাতে না পেরে আন্তরারার মুখ থেকে আঙ্গুল টেনে বের করে ফেললো তখন আন্তারা বলল তুমি যদি আর এক মুহূর্ত অপেক্ষা করতে তাহলে আমি নিজেই যন্ত্রণায় আমার আঙ্গুল তোমার মুখ থেকে টেনে বের করে নিয়ে আসতাম এটাই হচ্ছে আমার রহস্য বিজয়ের রহস্য অর্থাৎ युद्ध मैदान धर्ज धारण करारमे कष्ट स्वीकार कराराध्यमे शत्रु जतटुक धर्ज धारण करके बेस धैर्य देखाते ये विजय लाभ करें द्वित विषय अबूकार सिद्दिक आहत व्यक्ति के सेवा शुश्रूषा करार्जन तक सत्या प्रदान करार परमर्श दिए अर्थात बाहन जान साधारण सैनिक दे संगे मिसे थकें पृथक पार्थक्य जन तर मध्य ना थके मध्य विभेद सृष्टि कर पराजय दे आसें একইভাবে আবুকার সিদ্দিক আমর ইবুল্লাস তাকে উপদেশ প্রদান করেছিলেন আমর ইবুল্লাহ তিনি ওমানের গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন রসুল্লাহ সাল্লাহাম তাকে সেই পদে নিযুক্ত করেছিলেন আবু পাঠিয়েছিলেন সেই চিঠিটি বেশ লক্ষণীয় কারণ সেই চিঠিটি আবুকার আমর ইবুল্লাহকে সুযোগ দিয়েছেন অপশন দিয়েছেন আবুকর লিখেছেন চিঠিতে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তোমাকে ওমানের গভর্নর হিসেবে নিযুক্ত করেছেন আমিও তোমাকে একই পদে বহাল রেখেছি কিন্তু এরপরেও তোমার জন্য সেই দায়িত্বের থেকেও আরও ভালো আরো উত্তম কিছু পেয়েছি যেটা তোমার জন্য দুনিয়াতে উত্তম হবে এবং আখিরাতে উত্তম হবে এবং সেই উত্তম কি যেটা দুনিয়া আখিরাতে উভয় জগতে উত্তম হবে আবু ও সিদ্দিক লিখেছেন যে ফিলিস্তিনে জিহাদের বাহিনীর আমির হিসেবে আমি তোমাকে পাঠাতে যাচ্ছি তুমি চাইলে এই আহ্বানে সারা প্রদান করতে পারো অথবা ওমানেও গভর্নর হিসেবে থেকে যেতে পারো যেহেতু আবুকার সিদ্দিক দেখলেন যে রাসুলসলাম তাকে সেখানে দায়িত্ব দিয়েছিলেন কাজী রাসুল আসলামের নিয়কৃত ব্যক্তিকে আবু ওকর সিদ্দিক কখনই পরিবর্তন করতে চাইতেন না যদি না তার সামনে আরও ভালো কোনো অপশন আসতো আমরবুল্লাসের সামনে সেই আরও ভালো অপশনটা এসেছিলো সেটা হচ্ছে জিহাদে সামিল হয়ে দেওয়া। এটা আবারও আমাদের সামনে দিহাদের মর্যাদা উপস্থাপন করে আমরাস তিনি আবকরের আহ্বানে সারা দিলেন তিনি বললেন আমি ইসলামের একটি তীর এবং আপনি হচ্ছেন আল্লাহর পথে তীর নিক্ষেপকারী তীরন্দাজ আপনি আমাকে বেছে নিয়ে সবচেয়ে ভয়ঙ্কর শত্রুদের বিরুদ্ধে আমাকে নিক্ষেপ করুন তাদের বিরুদ্ধে আমাকে নিক্ষেপ করুন আমাকে পরিচয়িত করুন আমি আপনার অধীন আপনি যেভাবে চান আমাকে পরিচালিত করতে পারেন কাজে আবুকারদিক তাকে দায়িত্ব প্রদান করলেন এবং ফিলিস্তিনের দিকে যে বাহিনীকে তিনি পাঠাচ্ছিলেন সেই বাহিনীর আমির হিসেবে তাকে সেই দিকে মোতায়েন করলেন কাজে আমরা দেখতে পাচ্ছি চারটি বাহিনী চারটি ভিন্ন গন্তব্যে তাবুক দামাসকাস হেমস এবং ফিলিস্তিনের দিকে চারজন আমিরের অধীনে রওনা হয়ে গেল রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলিমদের বিজয় অভিযানের সূচনা ঘটল রোমান সম্রাট হেরাকল এই সমস্ত সংবাদগুলো লাভ করলো এবং সে আগের অভিজ্ঞতাগুলো থেকেই যদিও সরাসরি মুসলিমদের সঙ্গে বড় আকারে কোনো সংঘর্ষ তাদের হয়নি কিন্তু মমতার যুদ্ধ তাবকের ঘটনা এগুলোর মাধ্যমে সে নিজের বিপদ টের পাচ্ছিল এবং রাসুলসাল্লাহসাল্লাম তাকে চিঠি পাঠিয়ে তার কাছে এই বিষয়গুলো স্পষ্ট ছিল হেরাকেলের কাছে যে রাসুল ইসলাম সত্যনবী এবং তার বিরুদ্ধে আচরণ করার কারণে হেরাকল নিজের সাম্রাজ্য টিকিয়ে রাখতে পারবে না নিজের ভেতরে সেই বিষয়গুলো জানতো কাজে সে নিজের বিপদ টের এবং এবং পরিস্থিতির গুরুত্বের সঙ্গে সংগতি রেখে নিজের রাজধানী কনস্ট্যান্টিনেপোল যেটা বর্তমান ইস্তাম্বুল সেটা ছেড়ে দিয়ে সে চলে আসলো আন্তাকিয়া বা বর্তমান অ্যান্টিয়ক সেখানে চলে আসলো সেটা সামের অভ্যন্তরের একটি অঞ্চল সেখানে এসে সে তার ঘাঁটি স্থাপন করলো পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য প্রথম বাহিনী হেরাকুল মোতায়েন করলো তার নিজের ভাই থিউডারের মাধ্যমে সেখানে নব্বই হাজার সৈন্য ছিল তারা আমর ইবুল্লাসের বাহিনীর মোকাবেলা করবে যেখানে আমরাস আমর ইবনুল্লাসের সঙ্গে রয়েছে মাত্র সাত হাজার মুসলিম থিউটারের ছেলে জর্জ সে মোকাবেলা করবে ইয়াজিদ ইবন আবসুফিয়ান তার বাহিনীর সঙ্গে সুরহাবিল ইবনী হাসানা তার মোকাবেলা করবে দারকুজ সংখ্যার কোনো উল্লেখ নেই এবং চতুর্থ বাহিনী আবু বেআদা ইবনুলজার তাদের মোকাবেলা করবে ষাট হাজার রোমান সৈন্য যার পরিচালনা করবেন ডিসারিয়াস বা কাপকার কাজে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যার তুলনায় মুসলিমদের বিপরীতে রোমানদের সংখ্যা শুধু বেশি নয় বহুগুণে বেশি এরকম একটি অবস্থায় প্রত্যেকটি মুসলিম বাহিনীর সেনাপতিরা বুঝতে পারলেন যে আসলে তাদের আরও শূন্য প্রয়োজন সাহায্যের প্রয়োজন আবু ওবায়দা ইয়াজিদ আমর ইবুল্লাস সুরহাবিল প্রত্যেকে মদিনায় চিঠি পাঠালেন খরিফার কাছে অতিরিক্ত সৈন্য চেয়ে আরও সাহায্য চাই আরও শূন্য চাই আবু ওবাইদা ইবনুলজর তিনি চিঠি লিখলেন তিনি লিখলেন বিসমিল্লাহ রহমানুর রহিম রহমান রহিম আল্লাহ নামে শুরু আবু ওবায়দা ইবনুল জর্রাহ তার পক্ষ থেকে আল্লাহ রসুল খলিফা আউ্বকরের প্রতি আসসালামু আলাইকুম আমি আল্লাহর প্রশংসা করি দোয়া করি যেন তিনি ইসলাম এবং এর অনুসারীদেরকে সম্মানিত করেন বিজয় দান করেন আমার কাছে খবর এসেছে আমি সংবাদ পেয়েছি রোমান সম্রাট হেরাকল শামের কাছে অ্যান্টাকিয়াতে এসে তার তাবু স্থাপন করেছে এবং তার বিশাল বাহিনীকে এসে সংহত করছে তার আহ্বানে সাড়া দিয়ে বিরাট সংখ্যায় লোকেরা বের হয়েছে আমি আপনাকে এই বিষয় জানালাম যেন এই ব্যাপারে আপনি আমাদেরকে পরামর্শ প্রদান করতে পারেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবুবাইদা তার চিঠিতে দুইটি বিষয়কে উল্লেখ করেছেন প্রথম বিষয় হচ্ছে রোমান সম্রাট হেরাকল এই বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে নিয়েছে এবং তার রাজধানী কনস্টান্টিনোপোল ছেড়ে সে সামে চলে এসেছে অ্যান্টাকিয়াতে বা অ্যান্টিয়ক সেখানে সে তার তাবু স্থাপন করেছে এবং দ্বিতীয় বিষয় হচ্ছে তাদের প্রচুর পরিমাণে সংখ্যায় সেনাবাহিনী তাদের সংখ্যা আউকর সুদ্দিক জবাবী চিঠি লিখলেন তিনি লিখলেন বিসমিল্লাহ রহমানুর রাহিম রোমান সম্রাট হেরাকল কি করেছে এ সম্পর্কে তোমার চিঠি আমি পেয়েছি অ্যান্টিয়ক সেখানে তার তাঁবু স্থাপনের ভিত্তিতে আমি মনে করি এটা তাদের পরাজয় এবং তোমাদের বিজয় আউ কারদিক তিনি এমন একটি সময়ে এই অভিযান পরিচালনা করছিলেন একই সময়ে দুইটি ভিন্ন পরাশক্তি দুইটি ভিন্ন সাম্রাজ্যের বিরুদ্ধে তিনি সামরিক অভিযান চালাচ্ছেন একদিকে ইরাকে পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে আরেকটি শামে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে একই সঙ্গে দুইটি পরাশক্তির সঙ্গে যুদ্ধ পরিচালনা করা এটা কখনোই সহজ কোনো বিষয় ছিল না দ্বিতীয় বিষয় তিনি এমন একটি সময়ে অভিযান পরিচালনা করছিলেন যখন তার কাছে অপ্রতুল জনশক্তি পর্যাপ্ত পরিমাণ সৈন্য তার কাছে নেই রসদ নেই এবং অর্থনৈতিক দিক থেকেও মুসলিমরা খুব একটা শক্তিশালী নয় এবং যুদ্ধ পরিচালনা করা একটি বিরাট অর্থনৈতিক ধাক্কা নিঃসন্দেহে আবুকার সিদ্দিকের জন্য এই পরিস্থিতি অত্যন্ত দূর হয় এবং জটিল একটি বিষয় ছিল এরকম একটি পরিস্থিতিতে যুদ্ধ পরিচালনা করা যুদ্ধের জন্য বাহিনী পাঠানো এই ধরনের সিদ্ধান্ত একজন শক্তিশালী স্নায়ু এবং সম্পন্ন নেতাই গ্রহণ করতে পারে। কিন্তু এই অভিযানের পেছনে শুধুমাত্র আউর সিদ্দিকের মানসিকভাবে শক্তিশালী হওয়াটাই একমাত্র কারণ ছিল না বরং এগুলো ছিল জিহাদের গুরুত্ব অনুধাবন করে সিদ্ধান্ত গ্রহণ করা আউ অকর সিদ্দিক এক মুহূর্ত সময়েও নষ্ট করতে চাইছিলেন না তিনি তা চাচ্ছিলেন চতুর্দিকে আল্লা সুমতাল বাণী ইসলামকে পৃথিবীর সব তিনি ছড়িয়ে দিবেন যে কোনো বিপর্যয় এটা যেন এই কাজ থেকে তাকে বিরত করতে না পারে উদাহরণস্বরূপ রাসুউল্লা সাল্লাহ আসলাম যখন মৃত্যুবরণ করলেন রাসু আল্লাহ সাল্লা চলে যাওয়া এটা এই উম্মাতের জন্য সবচেয়ে বড় বিপর্যয় সবচেয়ে বড় বিপদ কিন্তু সেই সময়েও আউউক সিদ্দিক এই বিষয়ে গুরুত্ব অনুধাবন করে রাসু সাল্লাহসাল্লামের ওফাতের মাত্র তিন দিনের মাথায় তিনি ওসলামার বাহিনীকে যুদ্ধের জন্য বের করেছিলেন আউ অকর সিদ্দিক তার জীবনের শেষ সময় যখন তিনি মৃত্যুকালীন অসুস্থতায় ভুগছেন সেই মুহূর্তেও যখন মোসান্না ইবন হায়রসার সেব তিনি ইরাক থেকে এসে মদিনায় সাক্ষাৎ করলেন এবং আরও মুসলিমদেরকে চেয়েছিলেন সৈন্য সংখ্যা বৃদ্ধি করার জন্য সেই অবস্থাতেও আব্বর সিদ্দিক এই জিহাদের গুরুত্ব বুঝে অমর রাইহনকে উপদেশ প্রদান করেছিলেন তাকে মনে করিয়ে দিয়েছিলেন মনে আমি কি করেছিলাম তখন রাসু সালসাল্লাম মৃত্যুবরণ করেছিলেন কাজেই সিদ্দিক জিহাদের মাধ্যমে দাওয়াকে ছড়িয়ে দিতে কোনো ধরনের ডিসকন্টিনিউশন এটা তিনি চাচ্ছিলেন না বিজয়ের ব্যাপারে আবুউকর সিদ্দিকের আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস ছিল এবং মুসলিমদের জয়ের ব্যাপারে তিনি ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ এবং তিনি চেয়েছিলেন তার এই দৃঢ় বিশ্বাস সকল মুসলিমদের অন্তরে ছড়িয়ে দিতে যারা রোমান সাম্রাজ্যের অভ্যন্তরে প্রবেশ করেছে জিহাদের জন্য কাজে আবু বকর সিদ্দিক আবুবাইদার জবাবি চিঠিতে লিখেছেন রোমান সম্রাট যা করেছে সেই বিষয়ে আমি অবগত হয়েছি যখন সে তার রাজধানী ছেড়ে দিয়ে অ্যান্টিওকে এসে তাবু স্থাপন করেছে এটা প্রমাণ করে সে এই বিষয়ের কারণে ভীত কাজেই এটা তার পরাজয় এবং তোমাদের বিজয় আবু ওবায়দাকে আবু সিদ্দিক আরও লিখেছেন তুমি ভালোই করেছো যে এই বিষয়ে তুমি আমাকে অবগত করেছো আমার সঙ্গে যোগাযোগ করেছ এবং দ্বিতীয় বিষয়ে রোমান সম্রাট প্রচুর পরিমাণে সৈন্য জোগাড় করেছে এই বিষয়ে এই বিষয়ে তিনি লিখেছেন একটি জাতি কখনোই যুদ্ধ ছাড়া তার রাজত্ব এবং রাজ্য ছেড়ে দিতে পারে না অর্থাৎ আবু হুবাই তাকে তিনি বোঝানোর চেষ্টা করছেন যে তুমি কি আশা করতে পারো তুমি কি মনে করো যে মুসলিমরা সৈন্য নিয়ে যাবে আর বিনা যুদ্ধে একের পর এক শহর বিজয়ী করে নেবে রোমানরা কোনো ধরনের বাধাই প্রদান করবে না যুদ্ধ ছাড়াই তাদের রাজত্ব হস্তান্তর করবে এটা কখনোই করবে না বরং এটাই স্বাভাবিক যে তারা তাদের সর্বোচ্চ শক্তি নিয়ে সব ধরনের সৈন্য সামন্ত নিয়ে তোমাদেরকে মোকাবেলা করবে কাজেই এই বিষয়টা নতুন কোনো বিষয় নয় জিহাদের যে উপযুক্ত মূল্য সেই মূল্য মুসলিমদেরকে প্রদান করতে হবে আবুকর সিদ্দিক আরও দেখলেন তুমি জানো যে তুমি এমন মানুষদেরকে সাথে নিয়ে যুদ্ধ করছো যারা মৃত্যুকে ভালোবাসে যারা সুন্দরী কুমারী মেয়ে কিংবা সম্পদের থেকেও আল্লাহরস্তায় জিহাদ করাকে বেশি ভালোবাসে কাজেই এই ধরনের মানুষদেরকে সাথে নিয়ে যুদ্ধ করা অর্থাৎ তোমার একজন শৈন্য শত্রুদের একশো জনের থেকেও বেশি শক্তিশালী क्यी आल्लर पर विश्वास रेखे तक मोकला करो ये भेबना तुम्हारों सहाजे प्रयोजन आो शून्य प्रयोजन कारण आल्लासुहता तुम्हारे रोचन ये अबू बैदा ता इम्जारा तक के मनोबल चांगा करार चेषा अबू कार सिद्दिक करल क्यों तो वास्तवता जो है अबू कार सिद्दिक से, से बुझे जवाब लिखे एर पर चेषा करब तुम्हें सन्तुष्ट हवा पर तुम्हार शक्ति बृद्धि करार्जन शून्य प्रेरण करार्जन কাজে খলিফার পক্ষ থেকে এমন একটি চিঠি আসলো যেখানে অব্বর সিদ্দিক তাদেরকে মানসিকভাবে যথেষ্ট পরিমাণ উৎসাহ করলেন শক্তিদান করলেন তার উদ্বুদ্ধ হলো অনুপ্রাণিত হল হেরাকেল তার রাজধানী ছেড়ে অ্যান্টিওকে এসেছে এটা কোনো সমস্যা নয় দ্বিতীয় বিষয় প্রচুর পরিমাণে সৈন্যতা রয়েছে এটাও কোনো সমস্যা নয় খলিফা তাদের মনোবলকে চাঙ্গা করলেন ইয়াজিদ ইন আবি সুফিয়ান তিনিও যখন সাহায্যের আবেদন করলেন আব্বকর চিঠি লিখে জানালেন তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা রাসু উল্লাহ সাল্লাহসাল্লামের নেতৃত্বে আমরা যখন বিজয় পেয়েছিলাম বিজয় এসেছিল আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন শত্রুদের অন্তরে ভীতি সৃষ্টি করে দেওয়ার মাধ্যমে আল্লাহ তো নিজের পক্ষ থেকে আমাদেরকে সাহায্য করেছেন আউ অকর লিখেছেন তুমি কি মনে করো না তখন যিনি আমাদের রব ছিলেন সেই আল্লাহ আজকের দিনেও আমাদের পালন কর্তা এবং আমরা যদি তার প্রতি অনুগত থাকি তাহলে তিনি আবারও আমাদেরকে সাহায্য করবেন তিনি কি আমাদেরকে জয়ী করবেন না অর্থাৎ আউ বকর বললেন অতীতে যেই আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন সেই আল্লাহ এখনও আমাদের রব এবং ভবিষ্যতেও তিনি আমাদের রব যেভাবে তিনি আমাদেরকে সাহায্য করেছেন বর্তমানে সেগুলোতে সে মুসলিম বাহিনীর সঙ্গে ছিল না মুসলিমরা সেই সমস্ত যুদ্ধে বদরহত কিংবা প্রত্যেকটি যুদ্ধেই শত্রুদের তুলনার সংখ্যায় অনেক অনেক অল্প ছিল কিন্তু এরপরেও আল্লাহ মুসলিমদেরকে বিজয় দান করেছেন আবুকার সেই ঘটনাগুলোকে স্মরণ করিয়ে দিয়ে ইয়াজিদকে লিখলেন অতীতে মুসলিমরা অল্প থাকা সত্ত্বেও বিজয় অর্জন করেছিল কাজেই সংখ্যা নিয়ে চিন্তিত হল না একটা ছোট দলও অনেক বড় দলের উপর বিজয় লাভ করতে পারে যদি তাদের মধ্যে তাকওয়া থাকে এবং আলা সুকাল ভীতি থাকে এভাবে মানসিকভাবে চাঙ্গা করার পর ইয়াদিদের বাহিনীকেও আবু কার সিদ্দিক প্রতিশ্রুতি দিলেন তিনি তাদের শক্তি বৃদ্ধি করার যথাসাধ্য চেষ্টা করবেন আমর ইস তার চিঠির জবাবে আবু কার সিদ্দিক লিখলেন তুমি আমাকে বিশাল রোমান সৈন্যবাহিনীর কথা লিখেছো স্মরণ রেখো रसूल्लाल्लामर समय अल्लाह सुला कंख्या दिए विजय प्रदान करें आल्लाह रसूल समय एम जुद्ध दुईटा घोड़ा पालाक्रमे पीठे चढ़े उहूदर युद्धे एक मात्र घोड़ा छसूल्लाह सल्लास्ल्लम से जन के प्रदान करसा कर सकल धरण गुनाहर क्च पाप यग करो यगल आउअर सिदिदिकर অমূল্য উপদেশ যে সেগুলোর মাধ্যমে আবু করার সিদ্দিক মুসলিম বাহিনীর আমিরদেরকে চাঙ্গা করেছেন মুসলিমদের মনোবলকে চাঙ্গা করেছেন এবং বিজয় বিজয়ের মূল নীতিগুলো আবু করার সিদ্দিক স্পষ্ট করে দিয়েছেন বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে শত্রুদের সংখ্যায় বেশি হওয়া মুসলিমদের সংখ্যায় কম হওয়া এটা কোনো বিষয় নয় বরং আল্লাহর উপরে ভরসা করো এবং গুনাহের কাজ পরিত্যাগ করো অতীতে যে আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন তিনি এখনও আমাদের রব তিনি এখনও আমাদেরকে সাহায্য করবেন কাজের সংখ্যার উপরে নির্ভর না করে আবু অকরার সিদ্দিক তাদেরকে উৎসাহিত করেছেন আল্লাহর ওপর ভরসা করতে আল্লাহর তাওকুল করতে কিন্তু এরপরে এরপরেও আবুকরার সিদ্দিকের যেটা করণীয় আমির হিসেবে খলিফা হিসেবে তার করণীয় হচ্ছে মুসলিম বাহিনীর শক্তি বৃদ্ধি করা তিনি এই বাস্তবতা বুঝতে পেরেছিলেন এবং প্রত্যেকটি বাহিনীকে তিনি ওয়াদা করেছেন তাদেরকে তিনি শক্তি বৃদ্ধি করার চেষ্টা করবেন কিন্তু কিভাবে তিনি সেটা করবেন তার অতিরিক্ত সৈন্যবাহিনী কোথায় কারণ দুইটি সাম্রাজ্যের বিরুদ্ধে একই সময় যখন তিনি যুদ্ধ পরিচালনা করছেন অবশিষ্ট কোনো ফোর্স তার হাতে নেই কাজে উপায় একটাই সেটা হচ্ছে ইরাক সীমান্তে যারা যুদ্ধ করছে তাদের একটি অংশকে সেখান থেকে নিয়ে এসে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে মোতায়েন করা আবুকার সিদ্দিক সেই কাজটি করেছেন তিনি খালিদ মেওয়ালিদকে বললেন চিঠি পাঠিয়ে জানালেন ইরাকের সৈন্যদেরকে বিভক্ত করতে এবং অর্ধেক নিয়ে এসে শামের মুসলিমদেরকে সহযোগিতা করার জন্য সেখানে গিয়ে তাদের শক্তি বৃদ্ধি করার জন্য স্বাভাবিকভাবে এটা করার মাধ্যমে ইরাকে মুসলিম বাহিনীর শক্তি অর্ধেক কমে এসেছিল কিন্তু আবুকার সিদ্দিক তিনি বুঝতে পেরেছিলেন যে এই ঝুঁকি নেওয়া ছাড়া তার সামনে এখন আর কোনো পথ খোলা নেই আগের আলোচনায় আমরা উল্লেখ করেছি যে খালিদ বিন ওয়ালিদ এবং মোসান্না বিন হারসের সাইবানী তাদের নেতৃত্বে কীভাবে সেখানে বাহিনীকে বিভক্ত করা হয়েছিল এবং খালিদ বিনওয়ালিদ সেদিক থেকে শামের দিকে রওনা হয়েছিলেন খালিদ বিনওয়ালিদ কিভাবে স্বামী গিয়ে উপস্থিত হয়েছিলেন সেই অংশটুকু আমরা বর্ণনা করে এখন ইনশাআল্লাহ তাল্লাহ আমরা সেটা দেখার চেষ্টা করব। খালেদ আবু অকরের কাছ থেকে চিঠি লাভ করলেন তাকে নির্দেশ দেওয়া হচ্ছে সামে গিয়ে মুসলিম বাহিনীর অধিনায়কত্ব গ্রহণ করার জন্য এবং সেখানে গিয়ে মুসলিমদেরকে সাহায্য করার জন্য এটা সেই সময়ের ঘটনা যখন খালিদ বিন ওয়ালিদ গোপনে হজ করেছিলেন এবং পরবর্তীতে আবুকার সিদ্দিক তাকে এর জন্য তিরস্কারও করেছিলেন সেই ঘটনায় খালিদ বিনওয়ালিদ বাহিনীর আমির থাকা অবস্থায় বাহিনীকে ফেলে রেখে গোপনে হজ করেছিলেন এবং পরে আবার বাহিনীর সঙ্গে একত্রিত হয়েছিলেন কাউকে কিছু না জানিয়ে তিনি এই ঝুঁকি গ্রহণ করেছিলেন সেই ঘটনার কারণে আবু কর সিদ্দিক খালিদ বিনওয়ালিদকে তিরস্কার করেছিলেন এবং বলেছিলেন ভবিষ্যতে আর কখনো এই ধরনের কাজ তুমি করো কারণ তুমি যেভাবে শত্রুদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারো এবং মুসলিমদের উদ্ধার করতে পারো দ্বিতীয় কোনো ব্যক্তি এটা করতে সক্ষম নয় কিন্তু আব্বকর সিদ্দিক যদি জানতেন যে খালিদ বিনওয়ালির আবারও এমন একটি ঘটনা ঘটাবেন যেটা শুধুমাত্র তার নিজের ব্যক্তিগত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট নয় বরং সম্পূর্ণ বাহিনীকে তিনি নিশ্চিন্ন করার ঝুঁকির সম্মুখীন করবেন আল্লাহ আলম আল্লা সুহামদ আলাই ভালো জানেন আউ্ব সিদ্দিকের কি রিয়াকশন হতো খালিদ বিন ওয়ালির এমন একটি অভিযাত্রা করার সিদ্ধান্ত নিলেন এমন একটি পথ ধরে ইরাক থেকে তিনি স্বামে গিয়ে উপস্থিত হবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করলেন যে পথে অতীতে কোনো বাহিনী অতিক্রম করেনি একজন একাকী ব্যক্তিও যদি সেই পথে পথ চলত মৃত্যুর তাকে তারা করত অপর দিকে যখন একটি যুদ্ধের বাহিনী তারা পথ চলতে শুরু করে তাদের সঙ্গে যুদ্ধের অস্ত্র থাকে নানা রকমের রসদ থাকে একটি সম্পূর্ণ কাফেলা তাদের পথ চলার গতি আরও মন্থর হয়ে আসে সেই ক্ষেত্রে ঝুঁকি আরও বহুগুণে বেড়ে যায় কিন্তু আল্লা সুতলার উপরে যার অগাধ বিশ্বাস দৃঢ় ইমান এবং ইয়াকিন যার অন্তরে রয়েছে তিনি কেন এই সমস্ত বিষয়ে ভয় পাবেন বরং আল্লাহর ওপর ভরসা করে দুঃসাহসিক অভিযান এটা করাই খালিদ বিনওয়ালিদের কাজ খালিদ বিনওয়ালিদ চিঠি পাওয়ার পর দ্রুত সামে যাওয়ার গুরুত্ব বুঝতে পারলেন তার হাতে নষ্ট করার মতো এক মুহূর্তও সময় নেই কারণ এত বিরাট সংখ্যায় রোমান বাহিনী দ্রুত বেগে মুসলিমদের উপর হামলা করবে এবং তাদেরকে নিশ্চিন্ন করার চেষ্টা করবে কাজেই খালেদ যত দেরি করবেন এটা মুসলিমদের তত ক্ষতির কারণ হবে কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে খালেদ বিনওয়ালির যথেষ্ট দূরবর্তী একটি এলাকায় ইরাক সীমান্ত থেকে তিনি সামে সিরিয়াতে যাওয়ার চেষ্টা করবেন এবং সমস্যা হলো প্রতিলিত যেই পথ সেই পথের বিভিন্ন স্থানে দুর্গ রয়েছে শহর রয়েছে এবং প্রত্যেকটিতে রোমান সৈনিকেরা অবস্থান করে আছে কাজেই সেই প্রতিলিত পথ ধরে খালেদ যদি অগ্রসর হওয়ার চেষ্টা করেন প্রত্যেকটি স্থানে তাকে সংঘর্ষে লিপ্ত হতে হবে এবং স্বাভাবিকভাবেই এটা তার সামে যাওয়ার যে গতি সেখানে বিলম্ব ঘটিয়ে দেবে বিকল্প পদ্ধতি এমন কোন পথ ধরে তাকে অগ্রসর হতে হবে যেখানে এই ধরনের বাধার সম্মুখীন তাকে হতে হবে না অর্থাৎ জনবিরল এলাকা দিয়ে যদি তিনি অগ্রসর হন তাহলে তিনি দ্রুত বেগে স্বামে পৌঁছে মুসলিমদেরকে সহযোগিতা করতে পারবেন কিন্তু এর জন্য একটাই অপশন তার সামনে ছিল সেটা হচ্ছে মরুভূমির মধ্য দিয়ে তাকে অগ্রসর হতে হবে কাজী খালিদ বিনওয়ালিদ গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে একত্রিত করে পরামর্শ করলেন এবং সেই বাহিনীতে যারা মরুভূমির লোক ছিল যারা গাইড ছিল মরুভূমিতে পথ চিন্ত পথ দেখাতে পারতো সেই সমস্ত ব্যক্তিদেরকে একসাথে করে পরামর্শ করলেন যে কিভাবে দ্রুত রোমান বাহিনীর বাধা এড়িয়ে মুসলিমদের সাহায্যে স্বামী গিয়ে তিনি পৌঁছাতে পারেন সকলেই মতামত পেশ করলো যে বিকল্প কোনো পথ নেই গতানুগতিক যে পথ সেই পথ ধরে এগোতে হবে কিন্তু বাস্তবে সেটা তাদের অনেক দেরি করিয়ে দেবে অপরদিকে একটি পথ রয়েছে সেটা সোজা মরুভূমির মধ্যে দিয়ে কিন্তু এই পথটি খুবই মারাত্মক বাহিনীতে উপস্থিত একজন গাইড রাফে বিনুমায়ের তিনি খালিদকে সেই পথে সন্ধান দেওয়ার পরে সতর্ক করে দিয়ে বলে দেন যে একটি সৈন্যবাহিনীর জন্য এই পথে যাওয়া কখনোই ঠিক হবে না এমন কি যদি একজন একাকী পথিকও ভ্রমণ করতে চান তার জন্য এই পথটি মারাত্মক ঝুঁকিপূর্ণ নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই একাকী পথিককে সেই পথ অতিক্রম করতে হবে এবং এই পথে এমন সব অঞ্চল রয়েছে যেখানে এক ফোটা পানি ছাড়া শুক্ন মরুভূমির উপর দিয়ে উত্তপ্ত মরুভূমির উপর দিয়ে ক্রমাগত পাঁচ দিন কষ্টকর পথ তাকে চলতে হবে একদিকে পানির স্বল্পতা অপরদিকে মরুভূমিতে পথ হারিয়ে মৃত্যুর ঝুঁকি সুতরাং খালিদ বিন ওয়ালিদের সামনে উপস্থাপন করা হলো যে বিকল্প পথটি রয়েছে কোনো বাহিনী যুদ্ধের বাহিনী কখনও সেই পথ অতিক্রম করে যায়নি অতীতে এমন দৃষ্টান্ত কখনো নেই পারস্য সাম্রাজ্য এই অঞ্চল দখলে রেখেছিল তারাও কখনো এই ভূমি অতিক্রম করেনি রোমান সাম্রাজ্য শতাব্দী ধরে তারা এখানে আছে তারাও কখনো এই অঞ্চল অতিক্রম করেনি খালিদ বিন ওয়ালিদ সব বিষয় জানার পর বললেন যদি এটাই একমাত্র পথ হয় আমরা এই পথ ধরেই যাব তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন যে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার মতো কোনো ব্যক্তি তাদের মধ্যে আছে কিনা কোনো গাইড কোনো পথ প্রদর্শক এই দায়িত্ব নিতে রাজি হচ্ছিল না শেষ পর্যন্ত রাফে বিন ওমায়ের নামক একজন গাইড সে কিছুটা নিম রাজি হলো কিন্তু সেও বারবার স্মরণ করিয়ে দিচ্ছিল যে এই পথটি অত্যন্ত মারাত্মক এবং যুদ্ধের বাহিনীর জন্য কখনোই এটা উপযুক্ত পথ নয় অতীতে কখনও কোনো বাহিনী এই পথ অতিক্রম করে যায়নি। খালিদ বিনওয়ালিদ একজন দুঃসাহসী এবং নির্ভীক ব্যক্তিত্ব ছিলেন তিনি যে কোনো ধরনের ঝুঁকি গ্রহণ করতে ইচ্ছুক ছিলেন खालिद बीन वाली जवाब दिए बहुत मुस्लिम कोचुते ही भय पावा उचित नये तल्ला पाखर सहाजे वा रही है खालिद बुमरा उद्यम हारा ना मेरा तुम्हारा तुम्हारे योग्यता अनुसारे आल्ला सहाज्य लाभ करो जत आल्ला वादा रेच त मुस्लिम कोचुते ही भय उचित नये कलिद बीनवालहू एम एक अप्शन बेचे निले डु और डाय अब्शन तरा झुकी कष्ट स्वीकार कर दिए গন্তব্যে পৌঁছাতে পারবেন অথবা সম্পূর্ণ বাহিনী মরুভূমিতে পথ হারিয়ে পানির তৃষ্ণায় মৃত্যুবরণ করবে এবং এটা শুধুমাত্র খালিদের বাহিনীর বিপদের কারণ হবে না খালিদকে যে দায়িত্ব দেওয়া হয়েছে স্বামী গিয়ে মুসলিম বাহিনীকে সাহায্য করা বিপদ থেকে উদ্ধার করা তারাও এর ক্ষতিতে আক্রান্ত হবেন কিন্তু খালিদ বিনওয়ালিদ ভয় পাওয়ার ব্যক্তি ছিলেন না আল্লাহ সাহায্যের উপরে তার ইয়াকিন ছিল ইরাকের অঞ্চলের ঘটনায় আমরা উল্লেখ করেছিলাম কিভাবে আল্লাহর ভরসা করে তিনি বিষ পান করেছিলেন এবং সেই বিষ তার কোনো ক্ষতি করতে পারেনি কাজে এইরকম একজন ব্যক্তি যখন কোনো একটি বাহিনীর আমির হিসেবে থাকে সেই ব্যক্তির ভেতরে থাকা বিশ্বাস এটা সকল অনুসারীদের মধ্যেও ছড়িয়ে পড়ে খালিদ বিনওয়ালিদ তার দৃঢ় ইমান এবং ইয়াকিন সমস্ত মুসলিম বাহিনীর মধ্যে ছড়িয়ে দিলেন তাদেরকে এই কথার উপরে রাজি করিয়ে ফেললেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ সাহায্যের আশ্বাস রয়েছে ততক্ষণ পর্যন্ত মুসলিমদের কোনো কিছুতেই ভয় করা উচিত নয় এই কথার ফলাফল মুহূর্তের মধ্যেই পাওয়া গেল উপস্থিত লোকেরা রাজি হয়ে গেল আমরা আপনার সঙ্গে একমত আমরা এই পথ পারিয়ে দেব দায়িত্বপ্রাপ্ত গাইড রাফে বিনুমায়ের সে বলল যদি আমাদেরকে এই পথ অতিক্রম করতেই হয় তাহলে আমাকে ২০টি শক্তিশালী উট প্রদান করুন এবং তাদেরকে পানি পান করা থেকে বিরত রাখুন যখন এই উটগুলো মারাত্মক তৃষ্ণার্ত হয়ে উঠবে তখন তাদেরকে পরিপূর্ণভাবে পানি পান করার সুযোগ দিন তাহলে তারা পরিপূর্ণভাবে পানি পান করবে খালিদ বিনওয়ালি তার গাইড রাফে তার এই পরামর্শ গ্রহণ করলেন ওটগুলোকে তিনি প্রচুর পরিমাণে পানি পান করালেন এবং ওটগুলো ঠোঁট কেটে সেখানে মুখস করিয়ে দিলেন এবং খালেদ বিনওয়ালি আরও নিশ্চিত করলেন বাহিনীর প্রত্যেক সৈন্য যেন অন্তত পক্ষে পাঁচ দিন টিকে থাকার মতো যথেষ্ট পরিমাণ পানি তার সাথে বহন করে এভাবে বাহিনীকে প্রস্তুত করে খালেদ যাত্রা শুরু করলেন তিনি বিসমিল্লাহ বলে আল্লাহ নামে শুরু এই কথা বলে যাত্রা শুরু করলেন কারাকির থেকে যাত্রা শুরু করলেন গন্তব্য হচ্ছে সুয়া সম্পূর্ণ পথ মরুভূমির মধ্য দিয়ে তাদেরকে যেতে হবে যেখানে কোনো না আছে আশ্রয় গ্রহণ করার স্থান না আছে প্রচলিত বিশ্রামের স্থান না আছে কোনো পথঘাট ক্রমাগত পাঁচ দিন শুকনো মরুভূমির উপর দিয়ে তাদেরকে পথ চলতে হবে যেখানে কোনো মানুষের সাক্ষাৎ নেই পানির উৎস নেই খাবারের উৎস নেই যদি কোনোভাবে তারা কারাকির থেকে সোয়া পর্যন্ত পৌঁছাতে পারেন তাহলে বাকি রাস্তা খুব দ্রুতই তারা পৌঁছাতে পারবেন সেখানে বসতি আছে এবং সেই পথ নিরাপদ খালিদ বিনওয়ালিদ তাদের সর্বোচ্চ চেষ্টা ব্যয় করে পথ চলতে শুরু করলেন এবং তারা দিনে এবং রাতে উভয় সময়ে সফর করে দূরত্বকে কাভার করার চেষ্টা করছিলেন তাদের সাথে পাঁচ দিন টিকে থাকার মতো পানি ছিল কঠিন মরুভূমির মধ্য দিয়ে উত্তপ্ত মরুর বুকে দিনে রাতে ক্রমাগত যাত্রা অব্যাহত রেখে পাঁচ দিন পর এমন একটি অবস্থায় এসে উপনীত হলেন যখন তাদের কাছে আর এক ফোঁটাও পানি নেই সেই অবস্থায় বাধ্য হয়ে তাদের সাথে থাকা উটগুলোকে তারা হত্যা করলেন উটের উদর তীরে যে পানি পাওয়া গেল সেগুলো গ্রহণ করলেন তারা সেই পানি দিয়ে সৈন্য এবং ঘোরাগুলোর তৃষ্ণা তারা মেটালেন যে গাইডের দায়িত্ব পালন করছিল সে যে পথে নিয়ে এসেছিল মুসলিম বাহিনীকে সে আশ্বাস দিয়েছিল খালের বিন ওয়ালিদকে যে এই অঞ্চলে পাঁচ দিন যদি আমরা ক্রমাগত পথ চলতে পারি তাহলে আসার পর এখানে আমরা পানির কিছু সন্ধান পাবো কিন্তু মুসলিম বাহিনী সেখানে আসার পর এক মহাবিপদের সম্মুখীন হলো যে গাইড তাদেরকে এই অঞ্চলে নিয়ে এসেছে সে এখন চোখে দেখতে পাচ্ছে না তার চোখে এক ধরনের সংক্রমণ দেখা দিয়েছে এবং তার দৃষ্টিশক্তি হ্রাস পেয়েছে মরুভূমির উত্তপ্ত বালুতে সূর্যের আলো বিকিরণের কারণে অনেক সময় অনেক সময় দৃষ্টিশক্তি হ্রাস পায় এবং এরা সেরে যেতে বেশ সময় লাগে রাফে বিনিময়ের এরকম একটি চোখে সংক্রমণে আক্রান্ত হয়েছিল রাফে লোকেদেরকে দুইটি পাহাড় সন্ধান করতে বলল তারা খুঁজে সেই রকম দুইটি পাহাড় পেলো রাফে বলল যে এখানে একটি গাছ থাকার কথা যেটা নির্দিষ্ট এক ধরনের গাছ সেটা খুঁজে তোমরা বের করো লোকেরা চতুর্দিকে সেটাকে খুঁজতে বের হয়ে গেল এবং দীর্ঘ সময় অনুসন্ধান করার পর এসে তারা বলছে এই ধরনের কোনো গাছ এখানে নেই রাফে বলল ইন্না লীল্লাহি ইন্না ইহি রাজীবন ক্রমাগত দিন রাত পাঁচ দিন ধরে মরুভূমির মধ্যে পথ চলার পর সমস্ত পানি শেষ হয়ে যাওয়ার পর এখন তারা দেখছে যে গাইট অন্ধ এবং আশেপাশে যে সমস্ত বিষয়ের উপরে সে নির্ভর করে এসেছিল তার কোনো নিদর্শন এখানে পাওয়া যাচ্ছে না কাজেই মুসলিমরা নিজেদের সামনে মৃত্যু ছাড়া আর কিছু দেখতে পাচ্ছিলেন না এরকম অবস্থায় রাফে আবারও তাদেরকে বললো অন্তত শেষবার চেষ্টা করে দেখো যে সেই গাছটি পাওয়া যায় কিনা লোকজন আবারও খুঁজতে বের হয়ে গেল কিন্তু সেই ধরনের কোনো গাছ তারা খুঁজে পেল না দীর্ঘ সময় পর তারা একটি গাছের গুঁড়ি খুঁজে পেলো দীর্ঘ সময় পর সেই নির্ধারিত গাছ তারা খুঁজে পাইনি কিন্তু একটি কাটা গাছের গুঁড়ি একটি কাণ্ড তারা দেখতে পেলো राफे बोलो तुम्हारा से गाचटे खनन करो से गिर गाचर पास खनन करो जख मुस्लिमरा मटी खनन करते शुरू करलें एक समय मटर नीचे पानी बढ़ोते शुरू कर लफे खालिद के बे पथे कसनी त्रि बसर आगे हमारे बाबा ये हाँ यह गाचर कथा बोले से मने पड़े कहते ही शेष पर्त आल्ला से उपस्थित हल और निश्चित मरुभूमि पथ हारिए पानीहीन अवस्था কৃষ্ণার্ত অবস্থায় নিশ্চুত মৃত্যুর মুখোমুখি হয়েও আল্লাহ রহমতে তারা বেঁচে গেলেন সনিকদের মধ্যে একজন খুশি হয়ে রাফেকে কে নিয়ে কয়েক লাইনের কবিতা লিখেছিল কবিতাতে সে বলল আল্লাহ রাফে কে পুরস্কৃত করুন কিভাবে সে আমাদেরকে কারাকির থেকে সোয়া পুরো পাঁচ দিনের পথ নিয়ে এলো যদি রাফের মতো কোনো পথ প্রদর্শক গাইড না থাকতো তাহলে যে বাহিনী আসতো তারা চিৎকার করত কাঁদত এবং শেষে প্রাণ হারাত কাজে আবারও আমরা দেখতে পাচ্ছি খালেদ বিন ওয়ালিদের মাধ্যমে মুসলিমদের উপর একটি কারামা অলৌকিক ঘটনা সংঘটিত হলো এবং এটা খালিদ বিন ওলিদের আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস এবং ইয়াকিনের কারণেই সম্ভব হয়েছিল রোমানদের জন্য খালেদ বাহিনীর আগমন এটা অপ্রত্যাশিত একটি বিষয় ছিল কারণ প্রচলিত যেই পথ সেখানে মুসলিম বাহিনীর আগমনের কোনো চিহ্নই তারা দেখেনি কাজী খালেদ বিনওয়ালিদ যেন মাটি ফুরে তাদের সামনে এসে উপস্থিত হলেন বিষয়টা এমনই ছিল রোমানদের সকল বাধা পেরিয়ে খালেদ বিনওয়ালিদ সরাসরি যুদ্ধের ময়দানে এসে উপস্থিত হলেন খালেদ বিনওয়ালিদ তিনি এমন একজন ব্যক্তি ছিলেন নিজে কখনও বিশ্রাম নিতেন না এবং কাউকে বিশ্রাম নিতেও দিতেন না একের পর এক যুদ্ধক্ষেত্র তিনি মোকাবেলা করতেন এবং তার সৈনিকদেরকেও তিনি সেভাবেই প্রস্তুত রাখতেন কাজই রোমানরা বিশ্ব হতবাক হয়ে গেল যে একটি সম্পূর্ণ যুদ্ধের বাহিনী কোন পথ দিয়ে কীভাবে এত দ্রুত তাদের চোখের সামনে দিয়ে এখানে এসে উপস্থিত হলো রোমানদের মধ্যে অলরেডি খালিদ বিনওয়ালিদ সম্পর্কে ঘটনা গল্প লিজেন্ড এগুলো ছড়িয়ে গিয়েছিল তিনি ছিলেন একজন জীবন্ত কিংবদন্তি মানুষের মুখে ছড়িয়ে সে কথাগুলো আরও অতি প্রাকৃত অতি মানবীয় রূপ ধারণ করছিল এবার তাদের চোখের সামনে আরেকটি অলৌকিক ঘটনা ঘটল এবং খালিদ বিনওয়ালিদকে তাদের চোখের সামনে দেখে তার বিস্ময়ে হতবাক হয়ে গেল খালেদ শেষ পর্যন্ত শামী নিরাপদে পৌঁছালেন এবং মুসলিম বাহিনীর শক্তি বৃদ্ধি করতে সক্ষম হলেন এবং মুসলিমরা তারই অপেক্ষায় ছিলেন কাজেই খালিদ বিনওয়ালিদের বাহিনী তাদের সঙ্গে যোগদান করার মাধ্যমে মোট বাহিনী সংখ্যা হলো পাঁচটি যেগুলো স্বামী অবস্থান করছিল রোমানদের বিপুল সংখ্যা একত্রিত হওয়ার কারণে খালিদ বিনওয়ালিদ নির্দেশ দিলেন চারটি বাহিনীকে একত্রে যোগদান করতে খালেদ তাদেরকে বললেন যখন তোমার সংখ্যায় অল্প থাকবে শত্রুদের সঙ্গে আলাদা মোকাবেলা করবে না কাজেই সবগুলো বাহিনীকে তিনি নির্ধারিত স্থানে পেছনের দিকে সরিয়ে আনছিলেন নামাজকাজ থেকে হেমস থেকে সবগুলো বাহিনীকে সরিয়ে তিনি ফিলিস্তিনের দিকে জর্ডানের দিকে ইয়ারমুখির দিকে নিয়ে আসছিলেন ইয়াজির সুরহাবিল এবং আবু বাইদা সকলেই তাদের বাহিনীগুলোকে সরিয়ে সেখানে একত্রিত করতে সক্ষম অপর দিকে আমর ইবুল্লাস তিনি অবস্থান করছিলেন ফিলিস্তিনে তিনি সেখান থেকে পিছু হঠতে পারছিলেন না কারণ তিনি যে অঞ্চলে অবস্থান করছিলেন সেখানে প্রতিপক্ষ অর্থাৎ রোমান সৈনিকদের মধ্যে তাদের অবস্থান ছিল খুবই কাছাকাছি সেখান থেকে যদি আমর ইবুল্লাস পিছু হটতে শুরু করেন তাহলে রোমান সৈনিকেরা মুসলিমদেরকে পেছন থেকে হামলা করবে কাজে ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া আমর ইবুল্লাস তিনি পিছু উঠতে পারবেন না কাজে বাধ্য হয়ে তাকে সেই অঞ্চলেই অবস্থান করতে হচ্ছিলো এবং খুবই ধীরে ধীরে কৌশলের সঙ্গে তিনি কিছুটা পেছনের দিকে সরে আসছিলেন এই অবস্থায় খালিদ বিন ওয়ালিদের সামনে দুটি রাস্তা খোলা ছিল এক নম্বর রাস্তা সরাসরি আমর ইবুল্লাসকে পেছনের দিকে নির্ধারিত স্থানে সরিয়ে নিয়ে আসা এর ফলে আমর ইবুল্লাসের বাহিনী যুদ্ধে যে ক্ষতিগ্রস্ত হওয়া সেই ক্ষতিগ্রস্ত তাদেরকে হতে হবে অথবা বিপরীত অপশন হচ্ছে খালিদ বিনওয়ালিদ নিজেই বাকি মুসলিমদেরকে নিয়ে আমর এগুলো আজকে সহযোগিতা করার জন্য তার সঙ্গে একত্রিত হবেন এবং সেখানে উপস্থিত সমস্ত নব্বই হাজার রোমান সৈনিক তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন খালেদ বিনওয়ালির দ্বিতীয় অপশনটাই গ্রহণ করলেন কাজী শামের ভূমিতে খালেদের বাহিনী সহকারে মোট মুসলিম সৈন্যবাহিনীর সংখ্যা হলো পাঁচটি সবগুলো মিলে মুসলিমদের সৈন্য সংখ্যা হচ্ছে বত্রিশ হাজার অপরদিকে রোমানদের সংখ্যা ছিল মুসলিমদের তিন গুণ নব্বই হাজার এবং সেই যুদ্ধটি ছিল আজনা দিন সেই যুদ্ধ সেই যুদ্ধের বর্ণায় যাওয়ার আগে কিছু প্রাসঙ্গিক বিষয় জেনে নেওয়া জরুরি প্রথমত সামে একটি বা দুইটি নয় বহু যুদ্ধ সংগঠিত হয়েছে তবে সবগুলো যুদ্ধের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সিদ্ধান্তকর যুদ্ধ হচ্ছে দুইটি আজনা দিন এবং ইয়ার মুখের যুদ্ধ বাকি অভিযানগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে জামাজ কাছের বিজয়ী অভিযান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে জেরুজালেম মুক্ত করা জেরুজালেমের চাবি অমর ইতলানোর হাতে হস্তান্তর করা বাদবাকি অভিযানগুলো এগুলো সংঘটিত হয়েছিল আউ ও সিদ্দিক রায়তর খিলাফতকাল শেষ হওয়ার পরে সময়স্বল্পতার কারণে কিংবা অডিও আলোচনার যে ধরন সেই ধরন বা বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ার কারণে সকল যুদ্ধের বর্ণনা দেওয়া এটা সম্ভব নয় কাজেই আমরা শুধুমাত্র বড় এবং প্রধান দুইটি যুদ্ধ যে দুইটি হচ্ছে মূলত সিদ্ধান্ত কর যুদ্ধ ডু আর ডাই এই ধরনের যুদ্ধ আজ দিন এবং ইয়ার তার উপরে আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখব সামের বাকি ঘটনা পরবর্তী ঘটনাগুলো ইনশাআল্লাহ কোন পৃথক সিরিজে আলোচনা হবে ইয়ারমুখের যুদ্ধে কী ঘটেছিল এর সুস্পষ্ট বর্ণনা মুসলিম ঐতিহাসিকগণ তারা সংরক্ষিত করেছেন তবে এর সময়কাল নিয়ে অর্থাৎ ঠিক কখন ঘটেছিল এটা নিয়ে মুসলিম ঐতিহাসিকদের মধ্যে আমরা বিভিন্ন রকমের মতামত দেখতে পাই ইমাম ইবনে কাসুর রহমাল্লা এবং ইমাম আবারি তারা তেরো হিজড়িকে নির্ধারিত করেছেন অপরদিকে অন্যান্য মুসলিম ঐতিহাসিকগণ ইবনে এসাক ইবনে জারির এবং ওয়াকিরি তারা পনেরো হিজড়িকে উল্লেখ করেছেন ইয়ারমুখের যুদ্ধের সময়কাল হিসেবে এবং পরবর্তীতে সেটাই বেশি প্রসিদ্ধি লাভ করেছে পনেরো হিজড়ি এর অর্থ হচ্ছে আবুকরা সিদ্দিক ইতলালানহুর ওফাতের দুই বছর পরের ঘটনা তবে তেরো হিজড়ি বা পনেরো হজরি যখনই হোক না কেন এটা আসলে খুব বড় বিষয় নয় মূল বিষয় হচ্ছে শামের বিজয় অভিযানের সূচনা হয়েছিল আবুকরা সিদ্দিকের সময়ে এবং বিজয়ের পূর্ণতা এটা এসেছে ওমর রাইতলানহুর খিলাফতকালে কাজে আমরা চলে আমাদের আলোচনায় প্রথমে আজনা দিন সেই যুদ্ধে এবং এরপরে ইনশাআ আল্লাহ তাল্লাহ আমরা আলোচনা করব ইয়ার মুখের যুদ্ধ সম্পর্কে আমরা উল্লেখ করেছিলাম যে পৃথক চারটি বাহিনীকে শামের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিয়ে আউ ভূমিকে মুক্ত করার চেষ্টা করছিলেন অপরদিকে রোমান সম্রাটও মুসলিমদের মোকাবেলা করার জন্য বিরাট আকারের বাহিনী নিয়ে বের হয়ে এসেছিল মুসলিমরা যখন সাহায্যের আবেদন করেছিলেন আউ্বস্তিত্বিক সাহায্যকারী বাহিনী হিসেবে খালিদ বিনওয়ালিদকে পাঠিয়েছেন এবং খালিদ বিন ওয়ালিদ আউ বুকারস্তিদিকের নির্দেশ অনুসারে সবাইকে নির্দেশ দিলেন একটি কমন গ্রাউন্ডে একই স্থানে সবাইকে একত্রিত হওয়ার জন্য কাজে সবাই একত্রিত হওয়ার পর মুসলিমদের সর্বমোট সংখ্যা হলো তিরিশ বা বত্রিশ হাজার যেই স্থানে তারা একত্রিত হয়েছিলেন সেই স্থানটি হচ্ছে আমর ইবুলের বাহিনীর নিকটবর্তী স্থান ফিলিস্তিনে বর্তমানে এই স্থানটি ইসরায়েল তার দখল করে নিয়েছে মানচিত্রের দিকে এই স্থানটির অবস্থান হচ্ছে জেরুজালেমের আরবেশ কিছু নিচে এই যুদ্ধটি ইতিহাসে পরিচিত আজনা দিন যুদ্ধ নামে আজিনাদিন এটা আসলে কোনো স্থানের নাম নয় যেহেতু এই যুদ্ধে বহু জুনুদ বা সৈন্যদল একত্রিত হয়েছিল কাজেই সেদিকে লক্ষ্য করে এই নামকরণ করা হয়েছে রোমানরাও এই যুদ্ধকে বেশ গুরুত্ব সহকারে নিয়েছিল এবং তারা বদ্ধপরিকর ছিল মুসলিমদের ঝামেলাকে তারা চিরদিনের জন্য মিটিয়ে দিতে চায় রোমান সম্রাট হেরাক্লিয়াস বা হেরাকল তার ভাই ঠিউডোর এই বাহিনীর সেনাপতি ছিল এবং আরও একজন প্রধান ব্যক্তি যে সেনাপতির দায়িত্ব পালন করছিল সে ছিল আর্মেনিয়ার রাজা ওয়ারজান খালিদ বিনওয়ালি রহতানহু যখন তিনি ইরাক থেকে সামে সিরিয়াতে এসে পৌঁছান তখন তিনি তার সাথে করে নয় হাজার দুঃসাহসী যোদ্ধাদেরকে নিয়ে এসেছেন সেই ইরাক ফ্রন্ট থেকে এবং তারা একের পর এক যুদ্ধ করছিলেন প্রত্যেকটি যুদ্ধে তারা বিজয়ী হতে হতে সামে এসেছেন সেই যুদ্ধের অভিজ্ঞতা এবং স্মৃতি এগুলোই ছিল তাদের মর্যাদার চিহ্ন বেজ অফ অনার এবং র্যাঙ্ক খালিদ বিনওয়ালি রহতালহু তাকে যুদ্ধের ময়দানে যখন প্রতিপক্ষ লক্ষ্য করত তার উপস্থিতি এরা প্রতিপক্ষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করত। তার দর্শন প্রতিপক্ষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করত তিনি দৈহিকভাবে ছিলেন সুঠাম দেহের অধিকারী দীর্ঘদেহী চওরা কাঁধ বিশিষ্ট পেশিবহুল দেহের অধিকারী তার মুখে ছিল সুন্দর চমৎকার দীর্ঘদারি এবং চেহারায় ছিল কিছু বসন্তের দাগ খালিদ বিন ওয়ালিদ শামে যখন উপস্থিত হয়েছিলেন তখন তিনি মুসাইলামার বিরুদ্ধে যুদ্ধে যখন তিনি মুসাইলামাকে পরাজিত করলেন মুসাইলামাকে হত্যা করা হয়েছিল মুসাইলামার একটি শিকলের বর্ম ছিল সেই বর্ম পরিধান করে তিনি সামের অভিযান শুরু করেছেন এবং সেখানে তিনি মুসাইলামার যে তরবারি ছিল সেই তরবারিটিকে ব্যবহার করছিলেন এগুলো ছিল যেন মুসলিমদের জন্য সেই ইয়ামামার যুদ্ধ বিজয়ের এক ধরনের ট্রফির মতো খালেদ বিনওয়ালি তিনি লাল পাগড়ি পরেছিলেন যেটা তার সৌন্দর্য এবং প্রভাবকে আরও বেশি বৃদ্ধি করেছিল তিনি হাতে বহন করতেন রাসুউল্লাহ সাল্লা ইসলামের ব্যবহৃত একটি যুদ্ধের পতাকা কালো রঙের যে পতাকাটির নাম ছিল ইগল প্রতিপক্ষ রোমান কিংবা পারস্য সেনাদের বিপরীতে মুসলিমদের যে বাহিনী সাহাবি এবং তাবিদের সমন্বয়ে গঠিত সেই মুসলিম বাহিনী তাদের কোনো বিশেষ যুদ্ধের পোশাক ইউনিফর্ম এগুলো ছিল না রোমান সেনারা যেখানে যুদ্ধ করতে আসতো যুদ্ধের বিশেষ পোশাক পরে যুদ্ধের বুট পরে সেখানে মুসলিমরা যুদ্ধ করেছেন সাধারণ স্যান্ডেল পরে রোমান পারস্য তাদের জন্য বিশেষ ইউনিফর্ম ছিল তাদের সেনাপতিদের বিশেষ পরিচয়সূচক পার্থক্য সূচক কে সাধারণ কে বিশেষ সেনাপতি এই ধরনের চিহ্ন তাদের থাকতো তাদের পোশাকে থাকত অপরদিকে মুসলিমদের মধ্যে এই ধরনের পৃথক করার মতো কোনো বৈশিষ্ট্য সূচক চিহ্ন থাকতো না অবশ্যই দায়িত্ব পালনের জন্য তাদের মধ্যে কেউ আমিরের ভূমিকা পালন করতেন কেউ কমান্ডারের ভূমিকা পালন করতেন কেউ সেনাপতির ভূমিকা পালন করতেন কেউ পদার্থিক কিংবা অশারোহী এই ধরনের দায়িত্ব তারা পালন করতেন কিন্তু তাদের মাঝে নেতৃত্ব পাওয়ার কারণে কোনো দম্ভ অহংকার বা ইগো প্রবলেম ছিল না এবং এই বিষয়টি মুসলিম ঐতিহাসিক ইবনে কুতাইবা তিনি চমৎকারভাবে উপস্থাপন করেছেন যখন খালিদ বিনওয়ালী রায়ত নির্দেশে সবগুলো বাহিনী একত্রিত করা হচ্ছিল আমর ইবনাস্তের বাহিনীকে সহযোগিতা করার জন্য সেই সময়কার ঘটনা খালিদ ইবিনওয়ালি তিনি একটি যুদ্ধক্ষেত্রেই ছিলেন তিনি দেখলেন যে একজন অশ্বারোহী তার দিকে এগিয়ে আসছেন যে অশ্বারোহী আসছেন তিনিও দীর্ঘদেহী হালকা পাতলা করণের তবে মজবুত শক্তিশালী তার দেহের গঠন তার মুখে পাতলা দাঁড়ি মেহেদি এবং যেই ব্যক্তি আসছেন তার চেহারা খুবই আকর্ষণীয় চোখ দুটি খুবই শান্ত কিন্তু বুদ্ধির ছাপ সেই দৃষ্টিতে রয়েছে তিনি হাতে একটি পতাকা নিয়ে খালিদের দিকে ছুটে আসছিলেন এবং এটা এমন একটি পতাকা এটা যুদ্ধে জেনারেল বা প্রধান সেনাপতিরাই বহন করে থাকেন খালিদ সেই পতাকার দিকে ভালোভাবে দেখলেন এবং তার কাছে এটা স্পষ্ট হয়ে গেল এই পতাকার রঙ হচ্ছে হলুদ এবং এটাই হচ্ছে সেই পতাকা যা রসুল্লাহ সাল্লা সাল্লাম খাইবরের যুদ্ধে বহন করেছিলেন সেই অশ্বারোহী খালিদের কাছে আসলেন এবং এসে মুসকি হাসলেন খালিদ সেই সুদর্শন ব্যক্তির দিকে তাকিয়ে দেখলেন সেই ব্যক্তির সামনের মারিতে একটি দাঁত নেই কিন্তু সেটা যেন তার সৌন্দর্যকে আরও বৃদ্ধি করছিল এবং সেই দাঁত না থাকা এটা তার কাছে এবং মুসলিমদের কাছে ছিল সেই ব্যক্তির সম্মান এবং মর্যাদার একটি চিহ্ন তিনি ছিলেন আবু উবাইদা আমর ইবনুলজার রাজি আলহ্লাহ উহুদের যুদ্ধে রসুুল্লা সাল্লা মাথায় যখন লোহার হেলমেট বিদ্ধ হয়েছিল সেটাকে খোলার জন্য টেনে তোলার জন্য তিনি তার মুখে দাঁত দিয়ে ট্রেনে সেটাকে খুলছিলেন এবং এত মারাত্মক ছিল সেই আঘাতটি যে সেই হেলমেট খুলতে গিয়ে আবু ওবায়দা তার নিজের দাঁত বিসর্জন করেছেন তিনি হাসি মুখে খালিদ বিন ওয়ালিদের কাছে আসলেন এবং তাকে শামে প্রধান কমান্ডারের দায়িত্ব বুঝিয়ে দিলেন খালিদ বিন ওয়ালিদকে তিনি সম্বোধন করে বললেন ওহে আবু সুল্লাইমা আমি আপনাকে আমার উপরে কমান্ডার নিয়োগ করে প্রেরিত যে খিফার পত্র সেটা আনন্দের সঙ্গে গ্রহণ করেছি আমার অন্তরে কোনো কষ্ট নেই কারণ আমি জানি আপনার সামরিক দক্ষতা সম্পর্কে খালেদ বিনওয়ালিদ তিনিও জবাব দিয়ে বললেন যে খলিফার আদেশ মান্য করা কর্তব্য না হলে আমিও কখনও আপনার উপরে কমান্ড গ্রহণ করতাম না ইসলামের দৃষ্টিতে আপনার মর্যাদা আমার থেকে অনেক বেশি রাসুল্লাসাল্লাম আপনাকে এই উম্মতের আমিন বা বিশ্বস্ত ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছেন কাদের খুব স্বাভাবিকভাবে আনন্দময় বাক্য বিনিময়ের মাধ্যমেই পরস্পর তারা কমান্ড হস্তান্তর করলেন এটাই ছিল মুসলিমদের এবং মুসলিম সেনাপতিদের পারস্পরিক বোঝাপড়া আজকে যে আমি হিসেবে যুদ্ধ করছে আগামীকালকে সে সাধারণ সৈনিক হতেও কোনো আপত্তি নেই কারণ তারা কোনো ব্যক্তিগত কারণে যুদ্ধ করছেন না তারা যুদ্ধ করছেন আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য মুসলিমদের সেই বাহিনী এতটাই সাধারণ ছিল রোমান বা পারস্যদের বিপরীতে সেটাকে দেখতে যুদ্ধের বাহিনী থেকে একটি সাধারণ কাফেলার সঙ্গে বেশি মিল রাখত অথচ এই সমস্ত সাধারণ সাজ সরঞ্জামে সজ্জিত ব্যক্তিরাই ইতিহাসের সকল হিসাব নিকাশকে পাল্টে দিয়েছেন আবু ওবায়দা রাজাতু তিনি যখন হিমস ছেড়ে সেই বাহিনীগুলোর সঙ্গে একত্রিত হচ্ছিলেন সেই সময় একটি অসাধারণ ঘটনা ইতিহাসে সংরক্ষিত আছে মুসলিমরা যখন হিমসে গিয়েছিলেন সেখানে তারা হিমস বিজয়ী করেছিলেন সিরিয়াতে একটি বড় শহর হিমস সেখানে বিজয় হয়েছিল এবং সেই অঞ্চলের বাসিন্দারা আবু ও বাইদা এবং যাররা মুসলিমদের কর্তৃত্ব মেনে নিয়ে জিজিয়া প্রদান করে অমুসলিম হিসেবে বসবাস করছিল আবু ওবায়দা তাদেরকে ছেড়ে দিয়ে তিনি ফিলিস্তিনে চলে আসছিলেন যেহেতু তিনি আর তাদের উপরে এখন থাকবেন না তাদেরকে নিরাপত্তা দিতে তিনি আর সক্ষম নয় কাদেরই আদের কাছ থেকে সংগৃহীত সেই জিজিয়া কর এটা তিনি ফেরত দিচ্ছিলেন আবু বললেন যেহেতু তোমরা আর আমাদের নিরাপত্তার অধীনে নেই আমরা তোমাদেরকে নিরাপত্তা দিতে আর সক্ষম নই কাদেরই তোমাদের কাছ থেকে সংগ্রহীত কর এটা ফেরত দেওয়া হচ্ছে এখন থেকে তোমাদের নিরাপত্তার দায়িত্ব তোমাদের নিজেদের সেই খ্রিস্টান নাগরিকেরা যারা রোমান শাসনের অধীনে ছিল পরবর্তীতে তারা মুসলিম শাসনের অধীনে আসলো এবং তারা খ্রিস্টান হিসেবেই বসবাস করছিল তারা আবুবাইদার এই প্রস্তাবে যে জবাব দিয়েছিল সেটা অসাধারণ একটি দৃষ্টান্ত ইতিহাসে আমাদের সামনে তুলে ধরে তারা জবাব দিয়ে বলেছিলেন আমরা যে ধরনের দমন নীতি এবং নিষ্ঠুরতার মধ্যে বসবাস করি তার তুলনায় তার বিপরীতে আপনাদের শাসন এবং ন্যায় নীতি আমাদের কাছে অনেক অনেক প্রিয় কিন্তু এরপরেও আবুবাই দেব নুলজাররা তিনি তাদের কাছ থেকে সংগ্রহীত সমস্ত কর ফেরতদান করেন এবং এটি একটি বিরল দৃষ্টান্ত ইতিহাসে যার দ্বিতীয় কোনো নমুনা কোথাও খুঁজে পাওয়া যায় না একটি বিজয়ী শক্তি চুক্তির শর্তকে রক্ষা করে যারা পরাজিত তাদের কাছ থেকে সংগৃহীত কর তাদের কাছে স্বেচ্ছায় ফেরত দিচ্ছে এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য ন্যায়পরায়ণতার একটি দৃষ্টান্ত এবং সেই জনগণ তারা নিজেরাই সাক্ষ্য দিয়েছে যে রোমানদের অধীনে আমরা যে ধরনের নিষ্ঠুরতা এবং সুলুম নীতির মধ্যে বসবাস করতাম তার বিপরীতে মুসলিমদের শাসন এবং ন্যায় নীতি আমাদের কাছে অনেক প্রিয় অনেক পছন্দনীয় এবং ইতিহাস থেকে আমরা দেখতে পাই শুধুমাত্র স্বামের ভূমিতে নয় যেখানেই মুসলিমরা বিজয়ী শক্তি হিসেবে গিয়েছেন কখনোই সেই অঞ্চলের স্থানীয় মানুষেরা মুসলিমদেরকে কোনো দখলদার শক্তি হিসেবে তারা দেখেননি অন্যান্য রাজাবর্ষাদের মতো হানাদার শক্তি হিসেবে তাদেরকে দেখেননি বরং তারা জানতেন মুসলিমদের এই বাহিনী এসেছে সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য এরা হচ্ছে একটি মুক্তিদাতা বাহিনী সেটা হোক স্বামের ভূমিতে কিংবা ইরাকে অথবা সিন্ধু কিংবা স্পেনে এ কারণেই অতীতের সেই ইতিহাসগুলো আমাদের জন্য জানা খুবই জরুরি আজনা দিন সেই যুদ্ধের আগে বেশ কিছু সংঘর্ষ রোমানদের সাথে মুসলিমদের হয়েছিল মুসলিমদের প্রতি রোমানদের মধ্যে এক ধরনের আতঙ্ক ভীতি ছড়িয়েছিল কারণ তারা প্রত্যেকটি স্থানে পরাজিত হচ্ছিল এবং সকল স্থানেই মুসলিমরা ছিল সংখ্যায় খুবই অল্প এই যুদ্ধগুলোতে একজন মুসলিম কমান্ডার তিনি রোমানদের মধ্যে বিশেষ আতঙ্ক সৃষ্টি করে বিখ্যাত হয়ে আছেন এবং তিনি ইতিহাসে খ্যাতি লাভ করেছেন খালিগায়ে যোদ্ধা বা উলঙ্গ যোদ্ধা হিসেবে তিনি ছিলেন দিরা আর ইবনে আজহার দিরা ইবনুল আজোয়ার তিনি একটি যুদ্ধে একটি অসাধারণ দৃষ্টান্ত পেশ করেছিলেন যেটা পরবর্তীতে তাকে খ্যাতি দান করেছে এবং প্রতিপক্ষের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি করে দেয় তিনি যখন রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন সেই সময়টা গ্রীষ্মকাল ছিল এবং তাপের কারণে গরমের খর তাপের কারণে তিনি তার শরীর থেকে লোহার বর্মটাকে খুলে ফেলেন ফলে তিনি অনেক হালকা এবং আরামবোধ করতে শুরু করেন পরবর্তীতে তিনি তার গায়ের উপরের যে জামা সেটাকেও খুলে ফেলেন এবং আরও হালকা এবং আরামবোধ করতে শুরু করেন এভাবে যখন তিনি বীরত্বের সঙ্গে যুদ্ধ করতেন সকল সৈনিকদের মাঝে তাকে সহজেই আলাদা করা যেত যিনি খালি গায়ে যুদ্ধ করছেন এবং তিনি এত বীরত্বের সঙ্গে যুদ্ধ করতেন তার লড়াই করার এই দৃশ্যটি পরবর্তীতে রোমানদের মধ্যে একটি আতঙ্কজনক দৃশ্য হিসেবে তাকে একজন আতঙ্কজনক ব্যক্তি হিসেবে তাদের সামনে তুলে ধরে এবং সিরিয়াতে শামের জমিনে একাধিক যুদ্ধে তিনি একের পর এক যে অসাধারণ বীরত্বের প্রমাণ দিয়েছেন যে কারণে ঐতিহাসিকরা তাকে খালিদ ডান হাত হিসেবে তুরুপের তাস হিসেবে তুলনা করেছেন তিনি ছিল একজন দুঃসাহসিক কমান্ডার যে কোনো ব্রেক থ্রু এনে দেওয়ার জন্য তাকে খালিদ বিনওয়ালিদ ব্যবহার করেছেন এবং সামনের বর্ণনাগুলোতে তার অসাধারণ বীরত্বের বেশ কিছু বর্ণনা আমাদের জন্য অপেক্ষা করছে আজনা দিনের যুদ্ধের আগে দুইটি বাহিনী একে অপরের নিকটে চলে আসলো একে অপরের নাগালের মধ্যে চলে আসলো যে কোনো মুহুর্তে যুদ্ধ শুরু হয়ে যাবে এরকম একটি অবস্থায় তারা ছিলেন যুদ্ধের আগমুহ্তে খালিদ বিলায় ইতলানহু তিনি প্রত্যেকটি অংশে ঘুরে ঘুরে মুসলিমদেরকে উৎসাহিত করছিলেন এবং তিনি তাদের সামনে একটি ক্ষুদবা দিলেন তিনি বললেন হে মুসলিমরা হে মুসলিমরা তোমরা পূর্বে কখনও এত বিশাল রোমান বাহিনীর মোকাবেলা করনি মহান আল্লাহ তোমাদের হাত দিয়ে তাদেরকে পরাজিত করলে তারা আর কখনও তোমাদের সামনে দাঁড়াতে পারবে না সুতরাং যুদ্ধক্ষেত্রে দৃঢ় থাকবে নিজেদের ইমানকে অটুট রাখবে শত্রুদেরকে নিজেদের পিঠ প্রদর্শন করা হতে পলায়ন করা থেকে সাবধান থাকবে কেননা এর পরিণতি হচ্ছে জ্বলন্ত আগুন খালিদ্দিন ওয়ালিদের মতো একজন কমান্ডারের বিশাল ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাস এরা সাধারণ মুসলিম সৈনিকদের মধ্যেও মনোবলকে চাঙ্গা করে দিল অপরদিকে রোমান সেনাপতি ওয়ারদান সেও তার অনুসারীদের উদ্দেশ্যে ভাষণ দিল এবং সে ভাষণ দিয়ে বলল ও হে রোমানগণ সিজার রোমান সম্রাট তোমাদের উপরে মহান দায়িত্ব অর্পণ করেছেন এই যুদ্ধে পরাজিত হলে আরবদের বিরুদ্ধে তোমরা আর কখনও মাথা তুলে দাঁড়াতে পারবে না যদিও বা রোমানদের তুলনায় মুসলিমরাই ছিল বেশি সংকটময় অবস্থায় ঐতিহাসিকগণ মন্তব্য করেছেন এই যুদ্ধে পরাজিত হলে ইসলাম টিকে থাকত কিনা সেই সন্দেহ রয়েছে কাজেই মুসলিমরাই ছিল রোমানদের তুলনায় বেশি কণ্ঠাসা অবস্থায় প্রচলিত ভাষায় বলতে গেলে মুসলিমদের জন্য এটা ছিল একটি এলিমিনেটর ম্যাচের মতো যেখানে বিজয় ছাড়া দ্বিতীয় কোনো অপশন তাদের হাতে নেই যুদ্ধের আগে হাল বিন ওয়ালিদ রহতলানহু সবাইকে সবরের উপদেশ দিলেন কোরআনের আয়াত তাদেরকে স্মরণ করিয়ে দিলেন খালিদ বললেন ইস বেরু ওয়া সেরু ওয়া রবি লা আল্লাহুম তুফলি হোন তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণের একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করো শত্রু যদি তোমাদের উপর ধৈর্য দেখায় তাহলে তোমরা তাদের থেকেও বেশি ধৈর্য ধারণ করো ওয় রাবিতু এবং তোমরা নিজেদের অবস্থানে দৃঢ় থাকো অত্তাকুল্লাহ লা আল্লাহুম তুফলি হন আল্লাহকে ভয় করো টাকু অপরহেজকারি অবলম্বন করো যেন তোমরা সফল হতে পারো যেন তোমরা বিজয়ী হতে পারো তাদের এই যুদ্ধে বিজয় আসে সবর প্রদর্শন করার মাধ্যমে দৃঢ়তা প্রদর্শন করার মাধ্যমে এবং আল্লা সুমাহাতার উপরে তাকু অবলম্বন করার মাধ্যমে চূড়ান্তভাবে যখন রোমান রা মুসলিমদের মুখোমুখি হলো তাদের বিরাট আকারের সৈন্য সংখ্যা নব্বই হাজারের সেই বিশাল বাহিনী এটা মুসলিমদের সামনে একটি ভীতিকর দৃশ্য উপস্থাপন করলো এবং সেই বিশাল আকারের রোমান বাহিনী তাদের বাহিনীগুলোকে সজ্জিত করার মাধ্যমে বিরাট আকারের যুদ্ধের পতাকা ব্যানার এবং ক্রস উত্তোলন করার মাধ্যমে এক আতঙ্ক সৃষ্টি করলো বাহ্যিকভাবে রোমানদের এই ধরনের যাক্তিক্য এবং শক্তির প্রদর্শনী থাকলেও তাদের ভেতরে ভেতরে তারা ছিল মানসিকভাবে দুর্বল যুদ্ধের জন্য যে নৈতিক শক্তি প্রয়োজন হয় সেটা তাদের কাছে ছিল না এবং রোমান সম্রাট হেরাকেলের নির্দেশ থেকেও আমরা দেখতে পাই যে যুদ্ধ এড়িয়ে কূটনৈতিক পথে বিজয় অর্জনে তারা বেশি আগ্রহী ছিল হেরাকাল তার কমান্ডারদেরকে এই ধরনের নির্দেশনাও দিয়ে রেখেছিল যে যদি কোনোভাবে মুসলিমদেরকে রাজি খুশি করিয়ে আবার সেই বিস্তৃত আরবের ভূমিতে মরুভূমিতে তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া যায় তাহলে সেটাই তোমাদের জন্য উত্তম এবং সেই ধরনের করার নির্দেশ সুযোগ সে সেনাপতিদের সামনে রেখেছিল কাজেই রোমানদের পক্ষ থেকে আরও একবার একজন ব্যক্তি যুদ্ধের আগে তারা শেষ মুহূর্তেও একবার শেষ চেষ্টা করে দেখতে চাইল তারা একজন খ্রিস্টান পুরোহিতকে পাঠালো মুসলিমদের সঙ্গে আলোচনা করার জন্য খ্রিস্টান পুরোহিত সে আশা করেছিল যেহেতু সে একজন ধর্মীয় ব্যক্তিত্ব মুসলিমদের মধ্য থেকেও হয়তো বা এই কোনো একজন পুরোহিত বা ইমাম তাদের তার সঙ্গে আলোচনা করার জন্য দেন দরভাগ করার জন্য আসবেন সেই কালো টুপি পরা অবস্থায় কালো হ্যাট পরা অবস্থায় সে সামনে এসে মুসলিমদেরকে আহ্বান জানালো যে তোমাদের মধ্যে কে আছে যে আমার সঙ্গে আলোচনা করতে পারে পুরোহিতের বিপরীতে যিনি আলোচনা করার জন্য এগিয়ে গেলেন তিনি একই সঙ্গে মুসলিম বাহিনীর সেনাপতি এবং একই সঙ্গে মুসলিম বাহিনীর ইমাম তিনি হচ্ছেন খালিদ বিনওয়ালিদ রাজদুল আনহব পুরোহিত তাকে দেখে জিজ্ঞাসা করলেন তুমি কি এই বাহিনীর কমান্ডার তুমি কি সেনাপতি খালিদ বললেন যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর আনুগত্য করবো এবং রাসুলের নির্দেশ মেনে চলবো ততক্ষণ পর্যন্ত লোকেরা আমাকেই নেতা হিসেবে মানবে এবং যদি আমি বিচ্যুত হয়ে যাই তাহলে আমার কোনো আদেশ তাদের উপর কার্যকর থাকবে না খালিদ বিন অলিদের এই বক্তব্য খ্রিস্টান পুরোহিতের মধ্যে ভাবনা সৃষ্টি করল কেন সে তার নিজের বাহিনী রোমান বাহিনীর কমান্ডার এবং বিপরীতে মুসলিমদের কমান্ডারকে পাশাপাশি রেখে দেখার চেষ্টা করছিল যেখানে মুসলিমদের শ্রেষ্ঠত্ব স্পষ্টভাবে ফুটে উঠেছিল কাজেই বিশব যদিও সে দেনদরবার করতে এসেছে অথচ তার মুখ ফুটে সত্য বের হয়ে গেল সে বলে ফেলল যে এই সমস্ত কারণেই তোমরা আমাদের উপরে বিজয় লাভ করো সুতরাং মুসলিমরা বিজয় লাভ করে ন্যায় এবং সমতার মাধ্যমে খ্রিস্টান পুরোহিত বলল এই কারণেই তোমরা আমাদের উপরে বিজয় লাভ করো এখানে আরেকটি বিষয় আমরা উল্লেখ করতে চাই যে সেই রোমানরা কিংবা পারস্যের যারা রাজাবৎসা ছিল তারা ছিল বৃত্তশালী এবং তথাকথিত সভ্যতার যেই সংজ্ঞা আমরা দেখি অর্থাৎ নৈতিকভাবে দেউলিয়া হলেও কোনো সমস্যা নেই যদি কারোর কাছে অর্থবিত্ত থাকে বড়ো বড়ো দালান থাকে তাহলে তারাই নাকি পৃথিবীর সভ্য জাতি এই ধরনের সংজ্ঞায় রোমান কিংবা পারস্য জাতি তারা খুবই বড় সভ্যতা ছিল এবং মুসলিমরা ছিল খুবই দরিদ্র এবং দুর্বল একটি জাতি সেই সময় পর্যন্ত যখন কিনা বিজয় অভিযানের সূচনা ঘটেনি পরবর্তীতে যখন আলসায় বিজয় দান করেছেন মুসলিমদেরকে তখন মুসলিমদের মধ্যে প্রাচুর্য এবং স্বচ্ছলতা চলে এসেছে কিন্তু বিলাসীতাকে মুসলিমরা কখনই গ্রহণ করেননি বিলাসীতাকে তারা সব সময় অপছন্দ করেছেন কারণ সেটাই ছিল আল্লাহ রসুল্লাহ ইসলামের এবং সাহাব এগ্রামের আদর্শ কাজেই তাদের সেই সমস্ত ধন দৌলতের কারণে তারা মুসলিমদের সম্পর্কে খুবই নিচু ধারণা পোষণ করত তারা মনে করতো যে মুসলিমদের যুদ্ধের একটাই কারণ সেটা হচ্ছে তাদের সেই অঞ্চলের মরুরুক্ষ পরিবেশ যেখানে কোনো ফল ফসল আদি উৎপন্ন হয় না তাদের সারা বছর সেখানে দারিদ্র লেগেই থাকে মানুষ খেতে পায় না ভালো পোশাক তাদের নেই আর বিপরীতে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী অঞ্চল এ কারণেই তো মুসলিমরা আমাদের উপরে যুদ্ধ করার জন্য এসেছে এটা ছিল তাদের একটি ধরে নেওয়া ধারণা যেটাকে তারা বিশ্বাস করার চেষ্টা করতো কিন্তু বাস্তবে তারা নিজেরাও তাদের সেই তত্ত্বে পুরোপুরি সন্তুষ্ট হতে পারত না যে কারণে বিভিন্ন যুদ্ধে পরাজয়ের পর কিংবা যুদ্ধের আগে কীভাবে মুসলিমরা একের পর এক যুদ্ধে বিজয় লাভ করছে এটা তাদের কাছে একটি বিস্ময়কর বিষয় ছিল কারণ সমশক্তি দুইটি রাষ্ট্র বা রাজত্ব কিংবা সভ্যতা পারস্য এবং রোমান সভ্যতা যারা কিনা শক্তিতে পরস্পরের সমতুল্য তারাও একে অপরের বিরুদ্ধে শতাব্দী ধরে সেই শ্যামের অঞ্চলে ইরাকের অঞ্চলে যুদ্ধে দিত তাদের সীমানা সেখানে প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছিল কখনও রোমানরা বিজয় লাভ করছে কখনও পারস্য বিজয় লাভ করছে কিন্তু কেউই কাউকে চূড়ান্তভাবে শেষ করে দিতে পারছিল না চূড়ান্তভাবে কেউই কাউকে পরাজিত করতে পারছিল না অপরদিকে একই সঙ্গে রোমান এবং পারস্য দুইটি সাম্রাজ্যকেই দুই হাতে খেলে দুই দিকে সরিয়ে দিচ্ছিল একেবারে দরিদ্র এই মুসলিমরা কাদের কি তাদের শক্তির উৎস কী তাদের যুদ্ধের প্রেরণা এটা তাদের কাছে একটি বিষয় ছিল কেন মুসলিমরা প্রত্যেক স্থানে বিজয় লাভ করছে এর কোনো গ্রহণযোগ্য জবাব তাদের কাছে ছিল না বাস্তবে এই বিজয়ের কারণ ছিল আল্লাহর সাহায্য খ্রিস্টান পুরোহিত বলল যে এই সমস্ত কারণেই তোমরা আমাদের উপরে বিজয় লাভ করো যখন খালিদিন ওয়ালিব বললেন যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর আদেশ নিঃসাদ মেনে চলব ততক্ষণ পর্যন্ত লোকেরা আমাকে কমান্ডার হিসেবে মানবে এবং আরেকটি ঘটনায় আমরা দেখতে পাই একজন রোমান সেনাপতি সে একজন আরব খ্রিস্টানকে গোয়েন্দা হিসেবে নিযুক্ত করেছিল যেহেতু সে একজন আরব বংশোদ্ভূত খ্রিস্টান কাদের সে মুসলিম বাহিনীর সঙ্গে মিশে যায় তাকে দেখে পৃথক করার কোনো সুযোগ মুসলিমরা থাকবে না তাকে স্পাই হিসেবে নিযুক্ত করে দেওয়া হলো এবং নির্দেশ দেওয়া হলো যে তুমি মুসলিমদেরকে দেখে আমার কাছে রিপোর্ট করবে মুসলিমরা যুদ্ধের আগে কি করে তাদের কি সেই বিশেষ প্রস্তুতি কী সেই মানসিকতা কেন তারা আমাদের উপরে প্রত্যেক স্থানে বিজয় লাভ করে সে আরব খ্রিস্টান মুসলিম বাহিনীর সঙ্গে মিশে গেল এবং রাতের বেলায় সে মুসলিম ক্যাম্প পরিদর্শন করছিল সেখানে মুসলিমরা ছিলেন সবাতরত অবস্থায় আল্লাহর পরে তারা তোয়া করছেন কান্নাকাটি করছেন এই দৃশ্য দেখে সে রোমান কমান্ডারের কাছে রিপোর্ট করল সে বলল যে এই মুসলিমরা হচ্ছে এই মুসলিমরা হচ্ছে রাতের বেলায় রুহবান এবং দিনের বেলায় ফুরসান অর্থাৎ রাতের বেলায় তারা দরবেশের মতো তারা রাত কাটিয়ে দেয় আল্লাহর ইবাদতে এবং দিনের বেলায় তারা ফুরসান অশ্বরখী যোদ্ধা এবং সে আরও বলল এমনকি যদি তাদের শাসকের ছেলে এমন কি যদি তাদের শাসকের ছেলে শাসকের পুত্রও যদি চুরি করে তাহলেও তারা শাস্তি প্রদান করতে দ্বিধাবোধ করে না শাস্তি স্বরূপ তার হাত তার কেটে ফেলে এমনকি তাদের শাসকের পুত্রও যদি চুরি করে অন্যায় করে তার উপর শাস্তি কার্যকর করা হয় চুরির শাস্তি হিসেবে তার হাত কেটে ফেলা হয় যদি সে অবৈধ যৌন অপরাধে লিপ্ত হয় তাহলে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয় এভাবেই তারা তাদের মধ্যে ন্যায়কে প্রতিষ্ঠা করেছে এই রিপোর্ট শোনার পর রোমান কমান্ডার মন্তব্য করে বলেছিল তুমি যেটা বলেছো এটাই যদি সত্য হয় তাহলে মাটির উপরে থাকা এই লোকেদেরকে মোকাবেলা করার থেকে মাটির নিচে চলে যাওয়াই আমার জন্য উত্তম যেহেতু মুসলিমরা নিজেদের মধ্যে সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠা করেছিল তারা যুদ্ধ করছিল আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য তাওয়াতের জন্য এ সমস্ত কারণই আল্লাহ সুহামতাওয়াল্লাহ মুসলিমদেরকে বিজয় দান করছিলেন যখন মুসলিম বাহিনীর মধ্যে থাকা এই উচ্চ নৈতিকতা আল্লাহভীরতা এবং তাদের মধ্যে ন্যায়ের প্রতিষ্ঠা কি শাসকের পুত্র চুরি করলেও তার উপর শাস্তি কার্যকর করা হবে ব্যভিচার করলে তার উপর শাস্তি কার্যকর করা হবে সেই যত বড় ক্ষমতাশালী ব্যক্তিই হোক না কেন তার উপর ন্যায়কে প্রতিষ্ঠা করা হবে এই বিষয়ের বিপরীতে যখন সেই রোমানরা নিজেদের মধ্যে থাকা অন্যায়কে মিলিয়ে দেখছিল তখন তারা বুঝতে পারল আসলে বিজয়ের মূল কারণ কোথায় আল্লাহ সুহামতওয়াল্লাহ তাদেরকে সাহায্য করেন যারা সত্য এবং ন্যায়ের পথে থাকে এবং সেই পথে যারা যুদ্ধ করে লড়াই করে কাজেই সেই রোমান সেনাপতি সে বলেছিল আমি মনে করি যে জন্য এই অবস্থায় মাটির উপরে থাকার থেকে মাটির নিচে থাকাই ভালো কারণ যিনি আমাদের প্রভু তিনি আমাদের বিরুদ্ধে তাদেরকে সাহায্য করবেন একই রকমভাবে সেই খ্রিস্টান পুরোহিতের মুখ ফুটে বের হয়েছিল যে কারণে তোমরা আমাদের উপরে বিজয় লাভ করো যাই হোক এরপরে সে তেন্দ্রবার করতে শুরু করলো এবং মুসলিমদেরকে রাজি খুশি করিয়ে সেই অঞ্চল থেকে তাড়িয়ে দিতে চেষ্টা করলো সে বলল যে তোমরা এমন এক ভূমির বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছ যাদের বিরুদ্ধে স্বামীর রোমানদের বিরুদ্ধে কখনো কেউ যুদ্ধ করতে সাহস করে না পারস্য সাম্রাজ্য তারা চেষ্টা করেছে একাধিকবার বহুবার কিন্তু তারা পরাজিত হয়েছে ব্যর্থ হয়েছে যদিও তোমরা কিছু যুদ্ধে হয়তো বিজয় লাভ করেছো কিন্তু এটা মনে করো না এই বিজয় তোমাদের চিরস্থায়ী হবে বরং এটা সাময়িক অস্থায়ী কাজেই আমি তোমাদের জন্য একটি প্রস্তাব পেশ করছি যেটা আমাদের সেনাপতি ওয়ারদান তোমাদের জন্য পাঠিয়েছে সেই প্রস্তাব হচ্ছে তোমরা যদি তোমাদের বাহিনীকে প্রত্যাহার করে ফেরত যাও তাহলে আমরা তোমাদেরকে উপহার হিসেবে উপহকন হিসেবে তোমাদের প্রত্যেক সৈনিকের জন্য একটি পাগরি এক সেট জামা এবং অর্থ দিনার প্রদান করব। আর সেনাপতি হিসেবে তুমি খালিদ একশো দিনার পাবে তুমি দশ সেট জামা পাবে এবং তোমাদের খলিফা আগুবকরকে এক হাজার দিনার দেওয়া হবে এবং একশো সেট জামা প্রদান করা হবে সে আরও হুমকি দিয়ে বলল যে এমন এক বাহিনীর বিরুদ্ধে তোমরা যুদ্ধ করতে এসেছ যাদের সংখ্যা হচ্ছে পিপরার মতো অর্থাৎ অসংখ্য কাজেই আগের অভিজ্ঞতার কারণে বিভ্রান্ত হয়ে মনে করো না এই বাহিনীকেও তোমরা যুদ্ধ করে পরাজিত করবে হেরাকেল তার সমস্ত দুঃসাহসী জেনারেলদেরকে এবং অভিজ্ঞ পাদ্রি পুরোহিতদেরকে আমাদের সঙ্গে পাঠিয়েছে খালিদ্দ বিন ওয়ালিদ তার এই সমস্ত চাতুরিপূর্ণ কথায় বিভ্রান্ত না হয়ে স্পষ্ট জানিয়ে দিলেন আল্লাহর কসম আমরা ততক্ষণ পর্যন্ত ফেরত যাবো না যতক্ষণ না তোমরা তিনটি প্রস্তাবের যে কোনো একটি গ্রহণ করবে এক নম্বর হয় তোমরা আমাদের দিন ইসলাম গ্রহণ করবে অথবা অমুসলিম থেকে যাবে এবং কিজিয়া প্রদান করবে আর তিন নম্বর হচ্ছে আগের দুইটি অপশনকে যদি তুমি গ্রহণ না করো তাহলে তরবারির মাধ্যমে তোমাদের সঙ্গে আমাদের ফয়সালা হবে খালিদ আরও বললেন যে বাহিনীকে তোমরা পিঁপড়ার বাহিনীর মতো অসংখ্য বিশাল বলছো তাদের সম্পর্কে আমি বলছি আল্লাহ আমাদেরকে ওয়াদা দিয়েছেন তার রাসুলের জবানের মাধ্যমে তিনি আমাদেরকে বিজয়ী করবেন আর যে সমস্ত পাগরি জামাকাপড় আর ডিনারের কথা বলছো সেগুলো এমনিতেই যখন আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন তখন স্বাভাবিকভাবে সেগুলো আমাদের হাতে চলে আসবে কাজেই শেষ প্রস্তা শেষ প্রচেষ্টাও ব্যর্থ হয়ে গেল এবং শেষ পর্যন্ত রোমান সেনাপতি ওয়ারদান সে ক্রুদ্ধ হয়ে যুদ্ধের আদেশ দিল মুসলিমদের দিকে পদাতিক অশ্বারোহী সকল রোমান বাহিনী এগিয়ে আসতে শুরু করলো মুসলিমরা নিজেদের স্থানে দৃঢ় থাকতে শুরু করলেন মোয়াজিম রাজাবাল তিনি এই বাহিনীর একজন কমান্ডার ছিলেন তিনি মুসলিমদেরকে উৎসাহিত করার জন্য চিৎকার করে বলছিলেন ওহে মুসলিমরা জান্নাত তোমাদের জন্য প্রস্তুত হয়ে আছে জাহান নামের দরজাগুলো বন্ধ হয়ে আছে জান্নাতের পবিত্র সুন্দরী স্ত্রীরা তোমাদের জন্য অপেক্ষায় রয়েছে কাজেই সেই অনন্ত জীবনের সুসংবাদ তোমরা গ্রহণ করো প্রাথমিক যুদ্ধ সংঘর্ষ শুরু হয়ে যায় এবং দুই পক্ষেই বেশ উল্লেখযোগ্য পরিমাণ ক্ষয়ক্ষতি হয় শেষ পর্যন্ত রোমানরা দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায় এবং মুসলিমদের পক্ষ থেকে সেই আহ্বানে সাড়া দেওয়া হয় এবং যুদ্ধে রোমানদের একাধিক কমান্ডার নিহত হয় প্রথম দিনের যুদ্ধ শেষ হল এবং দুই পক্ষে শেষ পর্যন্ত দেখা গেল দুই পক্ষেই উল্লেখযোগ্য ক্ষতি হলেও রোমানদের ক্ষতির পরিমাণ ছিল বেশি তাদের তিন হাজার ব্যক্তি নিহত হয়েছে যুদ্ধ এবং তাদের মধ্যে ছিল জন কমান্ডার দশজন গভর্নর তাদের মধ্যে নিহত হয়েছে কাজে এরকম একটি অবস্থায় যুদ্ধ বাদ দিয়ে বিকল্প পথে কোনো কিছু অর্জন করা যায় কি না সেই চিন্তা রোমান কমান্ডার ওয়ারদানের মাথায় আসলো এবং সে একটি কূট চক্রান্ত কূট পরিকল্পনা করল এবং সেটাকে বাস্তবায়নে সিদ্ধান্ত গ্রহণ করলো ওয়ার্দান তার সঙ্গীসাথীদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে খালিদ বিনওয়ালিদকে সে ডেকে আনবে এবং আলোচনার নাম করে ডেকে আনার পর আগে থেকে কিছু রোমান সৈনিকদেরকে সে নির্ধারিত স্থানে লুকিয়ে রাখবে তাদেরকে ব্যবহার করে সে খালিদকে হত্যা করবে সেই অনুসারে সে প্রস্তুতি গ্রহণ করলো কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছায় এই কূট চক্রান্ত এটা আল্লা সহ মুসলিমদেরকে জানিয়ে দেন মুসলিমরা এই বিষয়ে অবগত হয়ে যায় এবং মুসলিমরা সেই অনুসারে যথোপযুক্ত প্রস্তুতি গ্রহণ করেন পরবর্তী দিন রোমান সেনাপতি ওয়ার্দন সে নির্ধারিত স্থানে দশজন সৈনিককে লুকিয়ে রেখে আলোচনার বাহানা করে খালিদ বিনওয়ালিদকে ডেকে নিয়ে গেল খালিদ বিন ওয়ালিদ তার মুখোমুখি হলেন খালিদ জানতে চাইলেন যে বলো তোমার কী বলার আছে রোমান সেনাপতি ওয়ার্দন বলল যে দেখো আমরা তোমাদের অবস্থা সম্পর্কে জানি তোমরা এসেছ মরু এলাকা থেকে যেখানে খরা বৃষ্টি হয় না মানুষ না খেয়ে মারা দেয় কাজেই তোমাদের যদি সম্পদের দরকার হয় আমরা তোমাদেরকে উদারহস্তে দান করবো কোনো কৃপণত্যাগ করব না রোমান সেনাপতির এই ধরনের কথার পর খালিদ বিনওয়ালে তিনি খুবই রাগান্বিত হয়ে যান ক্ষেপে যান কারণ স্বাভাবিকভাবে রোমানদের আরবদের প্রতি এবং মুসলিমদের প্রতি এক ধরনের তুচ্ছতাচ্ছিল্য মনোভাব তাদের মধ্যে ছিল এবং তারা মুসলিমদেরকে তাদের সে নিজেদের আদর্শেই মাপার চেষ্টা করত। তারা যেভাবে রাজত্বের জন্য সম্পদের জন্য যুদ্ধ করে তারাও ধরে নিত যে এই মুসলিমরা তারাও এসেছে এই কোনো কিছু পাওয়ার জন্য দুনিয়াবী উদ্দেশ্যে খালেদ বিনওয়ালিদ তিনি খুবই রেগে গেলেন এবং কঠোর জবাব প্রদান করলেন তিনি বললেন আল্লাহ আমাদেরকে তোমাদের দয়াদাক্ষিণ্য থেকে তোমাদের ভিক্ষা থেকে মুক্ত রেখেছেন এবং তোমাদের সম্পদ এমনিতে আমাদের হাতে চলে আসবে আল্লাহ সেগুলোকে আমাদের জন্য হালাল করে দিয়েছেন বৈধ করে দিয়েছেন আর যদি তুমি কালেমার সাক্ষ্য দান করো তুমি আমাদের ভাই হয়ে যাবে অন্যথায় জিজিয়া অথবা তরবারির মাধ্যমে আমাদের সঙ্গে তোমাদের ফয়সালা হবে আলোচনা ছিল মূলত একটি বাহানা খালেদের কঠোর জবাব লাভ করার পর ওয়ারদান তার সেই কোট পরিকল্পনা বাস্তবায়নের জন্য তার লুকিয়ে রাখা সেই লোকেদের উপরে ভরসা করে সে খালেদের উপর ঝাঁপিয়ে পড়ে খালিদ বিন ওয়ালিদকে সে মাটিতে জাপটে ধরে এবং খালিদ বিন ওয়ালিদও তাকে পাল্টা আঘাতে মাটিতে ধরাশায়ী করে ফেলে ওয়ারদান চিৎকার করে লুকিয়ে থাকা রোমান সৈনিকদেরকে সাহায্যের জন্য রাখতে শুরু করে এবং বলতে বলতে শুরু করে দ্রুত দৌড়িয়ে আসো ক্রসের আশীর্বাদ করে আমি বলছি আমি আরব কমান্ডারকে বন্দী করেছি ঐতিহাসিক দলিগুলো থেকে দেখা যায় যে রোমানরা তারা মুসলিমদেরকে মুসলিম না বলে অন্যান্য নামে অভিহিত করতো তারা মুসলিমদেরকে বলতো আরব বেদুইন হেগারিন বা হাজরের সন্তান ইসমাইলাইটস বা ইসমাইলি এই ধরনের অপমানসূচক শব্দ তারা ব্যবহার করত মুসলিমদেরকে খাটো করার জন্য এইভাবে চিৎকার করে ওয়ারদান বলছিল আমি আরব কমান্ডারকে বন্দি করেছি তোমরা দ্রুত দৌড়িয়ে আসো তাকে হত্যা করো ওয়ার্দ দেখতো যে তার চিৎকারে চিৎকার শুনে লুকিয়ে থাকা রোমান সৈনিকেরা দ্রুত তার দিকে ছুটে আসছে যেভাবে ইগল শিকারের জন্য কোনো কিছুর উপরে ছুটে আসতে থাকে এবং তাদের পরনে ছিল রোমানদের পোশাক যুদ্ধের পোশাক ওয়ারদানের মন খুশিতে ভরে উঠলো কারণ সে ভাবল যে তার পরিকল্পনা বাস্তবায়িত হবে তার পরিকল্পনা অনুসারে খালেদ বিন ওয়ালিদকে সে হত্যা করবে কিন্তু তার ভুল ভাঙতে বেশি সময় লাগলো না তার আনন্দ মিলিয়ে যেতে বেশি দেরি হলো না ওয়ারদান যা দেখল যেন সে তা নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না কারণ সেই বাহিনী যখন কাছে চলে আসলো ওয়ারদান দেখল যারা ছুটে আসছে তাদের পরনে রোমান সৈনিকদের পোশাক হলেও তারা রোমান নয় বরং তারা মুসলিম এবং তাদের সামনে যিনি আছেন তিনি হচ্ছেন দিরা রিব আজওয়ার সেই আতঙ্ক সৃষ্টিকারী খালি গায়ে লড়াই করা মুসলিম বীর যোদ্ধা তিনি সিংহের মতো কবিতা পড়তে পড়তে সেই দিকে ছুটে আসছেন খালিদ বিনওয়ালিদ ওয়ারদানকে বললেন তোমার মৃত্যু চলে এসেছে পেছনের ঘটনা যা ঘটেছিল সেটা হচ্ছে যে মুসলিমরা যখন রোমানদের কুট পরিকল্পনা আগেই জেনে গিয়েছিলেন তখন তারা পৃথক বাহিনী পাঠিয়ে দিয়ে সেই লুকিয়ে থাকা রোমান সৈনিকদেরকে হত্যা করেন এবং তাদের পোশাকে সজ্জিত হয়ে রোমান পোশাকে সজ্জিত হয়ে শেষ পর্যন্ত তারা খালিদ বিন ওলির সাহায্যে এগিয়ে আসেন খালিদ বিনওয়ালির ওয়ারদানকে কোরআনের আয়াত শুনিয়ে দিলেন খালিদ বিন ওয়ালিদ বললেন ওয়াল্লাহু খাই রুলমা কিরিন আল্লাহ হচ্ছেন সর্বোত্তম পরিকল্পনাকারী শেষ পর্যন্ত ওয়ার্দানকে হত্যা করা হলো এবং ওয়ারদানের ছিন্ন মস্তক রোমান কমান্ডারের ছিন্ন মস্তক তরবারির মাথায় ঝুলিয়ে মুসলিমরা রোমান সৈনিকদের দিকে ঘোড়া ছুটিয়ে দিলেন সাধারণ রোমান সৈনিকেরা তারা দূর থেকে দেখলো রোমান পোশাকে সজ্জিত হয়ে কিছু আশ্বারোহী তাদের দিকে আসছে কিন্তু যখন তারা কাছাকাছি হলো এবং মুসলিমরা উচ্চস্বরে আল্লাহ আকবর তাকবীর ধ্বনি দিলেন তখন রোমানদের ভুল ভাঙল এবং খালিদ বিন ওয়ালিদ তরবারির মাথায় ঝুলিয়ে রাখা ওয়ারদানের মস্তককে তাদের দিকে নিক্ষেপ করলেন এবং বললেন ওহে আল্লাহ দুঃমনীরা এই হচ্ছে তোমাদের সেনাপতির ছিন্ন মস্তক এবং আমি হচ্ছে খালিদ বিন ওয়ালিদ আল্লাহ রসুলের বীর যোদ্ধা সে অগ্রবর্তী মুসলিম আশ্বারোহী দলটি তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহ আকবর ধ্বনি দিয়ে তাদের উপর আক্রমণ শুরু করলেন অপর অপরদিকে আবুবাই তাইবুলজাররা যিনি মুসলিমদের অন্য অংশের কমান্ডার ছিলেন তিনিও মুসলিম বাহিনীর উপর সাধারণ আক্রমণের নির্দেশ দিলেন রোমানদের বিরুদ্ধে মুসলিমদের চূড়ান্ত আক্রমণের সূচনা ঘটল মুহূর্তের মধ্যেই যুদ্ধক্ষেত্রে মুসলিমরা প্রাধান্য বিস্তার লাভ করল রোমানদের মনোবল খুব দ্রুত ভেঙে গেল কারণ যখন তারা দেখল যে যার অধীনে তারা যুদ্ধ করছে তাদের কমান্ডার নিহত হয়েছে এরপর যুদ্ধ করার মতো কোনো নৈতিক শক্তি তাদের কাছে ছিল না ফলে বিশাল নব্বই হাজারের বাহিনী যেন এটা খুবই ক্ষুদ্র একটি সৈন্যবাহিনীতে পরিণত হলো মুসলিমরা চতুর্দিক থেকে তাদেরকে ঘেরাও করে নির্মূল করতে শুরু করলেন এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাই খালিদ বিনওয়ালির যখন আবুকরাসদ্দিকের কাছে চিঠি পাঠিয়ে জানিয়েছিলেন যুদ্ধের ফলাফল সম্পর্কে সেখানে খালিদ উল্লেখ করেছেন যে পঞ্চাশ হাজার রোমান সৈনিকদেরকে তারা নির্মূল করেছেন বিপরীতে মুসলিমদের সংখ্যা যারা শাহাদ বরণ করেছিলেন সেই সংখ্যা ছিল মাত্র পাঁচশো তো পঁচাত্তর জন সুতরাং নব্বই হাজার বাহিনীর মধ্যে পঞ্চাশ হাজারকে নির্মূল করা হয়েছে অপরদিকে তিরিশ হাজার মুসলিম বা বত্রিশ হাজার মুসলিমের মধ্যে মাত্র পাঁচশো পঁচাত্তর জন শাহাদণ করেছেন এটাই হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদের মুসলিমদের বাস্তবতা এই অংশে আমরা আরেকটি বিষয় শিক্ষণীয় বিষয় হিসেবে দেখতে পাই যে যখন রোমান কমান্ডার নিহত হল তখন তাদের মধ্যে যুদ্ধ করার মতো কোনো নৈতিক শক্তি অবশিষ্ট ছিল না অপরদিকে একাধিক যুদ্ধের ইতিহাস থেকে আমরা দেখতে পাই যে মুসলিমরা কোনো ব্যক্তির জন্য যুদ্ধ করেন না কোনো নেতার জন্য তারা লড়াই করেন না আমিরের জন্য তারা লড়াই করেন না এটা হচ্ছে সেই উহুদের যুদ্ধের পাওয়া সবচেয়ে বড় শিক্ষাগুলোর মধ্যে একটি কাজে মুসলিমরা যুদ্ধ করেন ইসলামের জন্য কোনো ব্যক্তি বিশ্বাসের জন্য নন যে কারণে আমরা দেখতে পাই সেই মুহতার যুদ্ধে পরপর তিনজন কমান্ডার নিহত হলেও তারা দিহাদে টিকেছিলেন নতুন কমান্ডারের অধীনে রসউুল্লা সাহা তার ওফাত হয়ে গেলেও আবুক রাস্তিক রসুল ইসলাম মৃত্যুর তিন দিনের মাথায় ওসামার বাহিনীকে ঠিকই যুদ্ধের জন্য বের করেছেন এবং একইভাবে আউকর সিদ্দিক ওমরকেও তার অন্তিম উপদেশে উল্লেখ করেছিলেন যে হ্যাঁ ওমর নিশ্চয়ই তোমার স্মরণ আছে যে আমি কি করেছিলাম যখন রসউল্লাহ সাল্লাম তিনি মৃত্যুবরণ করেছিলেন তিনি অমরকে নির্দেশ দিয়েছিলেন আল্লাহর আদেশ পালনে এবং তিনি কর্তব্য সম্পাদনের ক্ষেত্রে কোনো বিপদই যেন তোমার জন্য বাধা হয়ে না দাঁড়ায় অর্থাৎ যদিও বা আউর রসিদ্দিক তিনি মৃত্যুবরণ করেন এরপরেও যেন অমর রয়ে তালু তিনি যেন জিহাদকে থামিয়ে না দেন কাজেই এভাবে শেষ পর্যন্ত মুসলিমরা শামের জমিনে প্রথম বড় আকারের যুদ্ধ সিদ্ধান্ত যুদ্ধ সেখানে মহান বিজয় অর্জন করলেন দ্বিতীয় যুদ্ধ ইয়ারুমুখের যুদ্ধ সম্পর্কে ইনশাআল্লাহ তালা আমরা আগামী পর্বে আলোচনা করব। আমরা আলোচনার একেবারে শেষ অংশে চলে এসেছি আলোচনা শেষ করার আগে আমরা আমাদের শ্রোতাদের সামনে আবারও দুইটি প্রশ্নকে সামনে রেখে আলোচনা শেষ করতে চাই যে ঘটনাগুলো আমরা শুনছি সেগুলো মুসলিমদের ঘটনা ঐতিহাসিক ঘটনা সাহাবি এবং তাবিদের ঘটনা যুদ্ধের এই ঘটনাগুলো নিঃসন্দেহে খুবই রোমাঞ্চকর কিন্তু এই আলোচনাগুলো থেকে আমাদের পাওয়ার কি আছে আমাদের শিক্ষণীয় কি আছে সেটাই হচ্ছে মূল বিষয় নিছক মজা বা বিনোদন লাভ করার জন্য যদি আমরা এগুলো শুনি খুব বেশি উপকার আমরা লাভ করতে পারবো না প্রত্যেক আমল এটা নির্ভর করে নিয়তের উপরে কাজেই নিজেদেরকে প্রশ্ন করা উচিত যে মুসলিম হিসেবে আমাদের এখান থেকে পাওয়ার কি আছে কাজেই আজকের পর্ব এবং আলোচনা শেষ করার আগে দুইটি প্রশ্ন শরণিকা হিসেবে উপস্থাপন করে আমরা শেষ করতে চাই এক নম্বর প্রশ্ন হচ্ছে সাহওয়ায়ক একরাম কেন সেই অভিযানগুলো তারা পরিচালনা করেছিলেন তাদের উদ্দেশ্য কী ছিল এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সামরিক শক্তির বিচারে অনেক অনেক দুর্বল হয়েও কিভাবে তারা সেই সময়ের পরাশক্তি রোমান এবং পারস্য সাম্রাজ্যকে প্রত্যেকটি স্থানে পরাজিত করে যাচ্ছিলেন কি ছিল তাদের শক্তি উৎস আলা ওসল্লাহু তল্লা মোহাম্মদ ও আল্লাহ ওসহাম ও আলহামদুলিল্লাহি রব্লাআ كانت به أمجادنا تتوالى كانت عزائم أمة خفاقة والله أكبر في السماء تتعالى والله أكبر في السماء تتعالى والله أكبر في السماء تتعالى دون تاريخنا وسلامنا اسلامنا ملأ الوجود جمالا فاسال الخيول العز حين تسابقات ترنو السلام فتوجهت ابضالا جنر جميل كان فيه سمونا um <laughs> raindrops media own on a projection the visit cone on the website www.raindrops.media on the facebook page facebook.com rainindrops media aong on the youtube channel youtube.com raindropsmedia.org 2015.